মোহাম্মদ রসল্লাহ সাল্লাপ যিনি জেন এবং মানুষ উভয় জাতির জন্য রসুল হয়ে এসেছিলেন এই সাল্লামের হয়েছিল এতে করেছেন তার মধ্যে মূল বিষয় বস্তু যেই বিষয়কে কেন্দ্র করে এর নামকরণ হয়েছে আহজাব তা হচ্ছে খন্দকারী আহজাব হেসবুনের জামা বাবা বচন হেসগুন মানে দল আল্লাপাক মানুষের উদ্দিন কেন্দ্রীয়ভাবে ভাগ কাজ আল্লাহ বিধান মত জীবনযাপন করে আর হেজ বিশ্বের টান যারা আল্লাহ দূরে আল্লাহ বিধানের বাস্তবায়ন করে না আল্লাহর বিধানে বিশ্বাসে নাই আল্লাহ বিধানের হালাম হারামের করুয়া করে না তার হেজ বিশ্বের টানুষ হোক অথবা জেন হেসনে দল আজকাল বিভিন্ন পলিটিক্যাল পার্টি আবিভাষক হেস বলা জমা বা বহু বছর হচ্ছে আহজাব মানে অনেক দল বহু দল তো সোলাই আহজাব কে এই জন্যে বলা যে এই সরাই বহু দল অনেকগুলি কাছের দল কাছের দোত্রাছের বংশকাবীরা মদিনার উপর আক্রমণ করার জন্য মদিনার অবরোধ করেছে ঘেরাও করেছে এবারে মোহাম্মদ সাল্লাম এবং তার সাথে সঙ্গী মহাজের আনসার এদেরকে নিশ্চিহ্ন করে দেব ইসলামকে মুসে দেব ঘেরাও করেছিল বিভিন্ন দল একে অংশ নিয়েছিল একমত্রে কুপুরী শক্তিগুলি এহদি শক্তি মুর্শ্রেদদের মধ্যে কোরেশ বক্কার কুপুরী শক্তি নাজ অর্থাৎ পশ্চিম বেঙ্গাল এইসব এলাকাতে নাজ বলা হয় আরো দেশের উঁচু এলাকা এইসব এলাকা যেসব বিভিন্ন গোত্রগুলি ছিল এই সব পুকুরী শক্তিগুলি সেই কালের চারিদিক থেকে শক্তি ছিল সবগুলি নিয়ে ইহদিরা তাদেরকে প্রবোচিত করেছিল বিশেষ করে বাংলাদেশির গোত্র যাদেরকে এর পূর্বে খন্দকে যুদ্ধের পূর্বেই দিনা থেকে তাদের বদমাসের কারণে তাদের ভঙ্গের কারণে বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে নির্বাসিত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল ফাইবারের দিকে এই থেকে নিয়ে বিভিন্ন গোচরে কাঠের গোচরে তাদেরকে প্রবেচিত আমরা আছি সাথে আর এবারে সবাই মিলে চলল মীর তার সাথে সঙ্গে দেখে সবাই করবো মদিনা এদেরকে রাখবে না দিয়েছিল আর মধ্যে যে করাই যা গোত্রি তখন ছিল তারা সার দিয়েছিল ভিতরে বাইরের কাপের উৎসেক শক্তিগুলি ছিল কিন্তু ইহুদি বাইরের ফাইবার এই শক্তি আর নদীরার অবস্থানকারী তখন এই এহুদি শক্তি সবগুলি বাতিল শক্তি ইসলামকে আল্লাহ জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এসে নদিনার ঘর এই এই যুদ্ধকে গজবতী আহজাব বলা হয় মানে বিভিন্ন দল গোত্রের আক্রমণ আর এই যুদ্ধের অপন নাম হচ্ছে যুদ্ধ কারণ এই যুদ্ধে নিয়ে সলমান কারণ এইভাবে প্রতিরক্ষার ব্যবস্থা করতো পারস্পী সেনেরা এই অভিজ্ঞতা সলমান ফারসির কাছে তার পরামর্শদের প্রবেশের সম্ভাবনা ছিল সেই দিকটা সেই দিকটা গল্প করে পরীক্ষা খন করে প্রতিরক্ষার হেসাজতের ব্যবস্থা করেছিলেন মদিনার চারিদিকে গল্প খরণ করা হয়নি পাহাড়ে ঘাড়া সেসব দিক থেকে ঢোকার কোন অবকাশ মদিনায় ছিল না একটা দিক সুযোগ ছিল যেখানে অনেকগুলি মুসলিম আগের যুগে মস্কো একটা বড় আছে বাকি ওইটা ছোট থাকতে পারে একটা দিকের হেফাজতের ব্যবস্থা করা হয়েছিল যে দিক থেকে শত্রুরা আক্রমণ করার সম্ভাবনা ছিল এই জন্য খন্দকের যুদ্ধ বলা হয় এতে প্রথম আল্লাহরা নবীকারকে নবী বলে সম্বোধন করেছেন এবং তাকে আল্লাহ আল্লাহ আল্লাহাকের সক্রিয়া আদায়ের জন্য আল্লাহকে ভয় করে চলতে বলেছেন আল্লাহর বিধান মেনে চলতে বলেছেন ক্ষেত্রে মুনাফেট আর কাফের নিষেধ করেছেন আর তারপরে আল্লাহ অনুসরণ করতে বলেছেন এই মর্মে যত রকমের ঝুঁকি আসুক না কেন আল্লাহর ওপর নির্ভরশীল হতে আস্থা তবাকল ভরসা করতে বলেছেন এই বিষয়টি উল্লেখ করার পরে তার তারপরে কিছু সাইনে নির্বি বিধান উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে রেহারের বিধান যদি নিজের স্ত্রীকে মায়ের সাথে স্ত্রী মায়ের পিঠের মতো করতো আমি আমি কাজাহারি ভূমি মায়ের পিঠের সাথে পৃষ্ঠ দেশের সাথে তুলনা করতো এছাড়া সাথে তুলনা করে অথবা মা বলে করে এটা রেহার বলেন খারাপ হয়ে যায় স্ত্রী তখন তার কাছে তারপরে আল্লাহ করবেন পশুপুত্র অপরের ছেলে মেয়েকে নিজের সন্তান সন্ত্রতিবান ছেলে পালন করা পশুপুত্রের বিধান ইসলামের পশুপুত্র নেই যদি রাবণকরণ করেন কিন্তু যেটা নে ব্যক্তিকে বাপ বলে স্বীকার করা এর বিপরীতটাও নিজের ছেলের মতো ওকে ছেলে বলে এমন ঘোষণা করা জাতিকর সমাজের লোক বুঝতেই না পারে যেটা অন্য কারো ছেলে বরং অন্য নিজের ছেলে ওইরূপ মনে করে এটা একটা जाहलियात पशुपुत्र के वार्स बनाना उत्तराधिकारी बनाना ऐसे मेयर जमन धन दौलते भाग दी तेम पशुपुत्र के भाग दी जी विधान के अल्लाह पा विकल घोषणा कर তবে অশীতা রাস্তা যে কোনো মানুষের জন্য যারা ও নয় উত্তরাধিকারী নয় তাদের জন্য রাস্তা খোলা আছে ইসলামের ধর্মদের জন্য রাস্তা খোলা আছে যে কোনো ব্যক্তির জন্য রাস্তা খোলা আছে আর সেটা নিজের ধন সম্পদের এক তৃতীয় অংশের বেশি হবে না তা কমই হবে তার মধ্যে থাকে বসে ধরনের তিন ধরের এক ঘর করবে আর এটা তার নিচে থাকবে মৃত্যুর সময় উপদেষ্টা বা তারাই উপদেষ্টা কোন ধন সম্পদ থেকে ইসলামিক সেন্টারে সুবিধা নির্মাণের জন্য অথবা রে তিনি অথবা ব্যক্তিকে অন্য কাউনকে অমকা ছেলেকে মেয়েদের ছেলে নয় অমুকের অমুখকে অথবা অমুকের মেয়েকে অমুক বিধবাকে অমুক অ্যামকে ইত্যাদি যে কোনো ব্যক্তি হোক অথবা আমার ধন সম্পদ থেকে জমি বিঘা জমিয়ে আমার ব্যাংক ব্যালেন্স থেকে এত টাকা দিয়ে দেবে সেটা তিন ভাগে বেশি হওয়া যায় এবং তার বেশি হলে নিজের এবং যারা ধন সম্পদের ভাগ বণ্ঠন আল্লাহ পাক দিয়েছেন যাদেরকে তাদের হক নষ্ট করা এই বিষয়গুলি উল্লেখ করার পরে নবিক ইসলাম অন্যতের সবচেয়ে নিকটবর্তী মানুষ সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আল্লাহ করে সুতরাং তার হক আপনার নিজের হকের চেয়ে বেশি এই বিষয়টি আল্লাহ করেছেন তারপরে আরো বেশ কিছু করার পরে তখন সুরে আহদাব সম্পর্কে বেশ কয়েকটি আয়াত আশা করি আজকে সময় অল্প কারণ আমাদের পরে পিছু ভাইদের একটা প্রোগ্রাম আছে বড় প্রোগ্রাম তাদের সম্মেলন সেজন্য আমরা মধ্যে ছেড়ে দিল খন্ডকের যুদ্ধে সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে সে আয়ত্যন্ত পৌঁছে যায় এছাড়াও এই সোলায় যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি হচ্ছে নারী সংক্রান্ত বিষয় নারী পরিবার বিশেষ করে বিবাহের সাথে কথা রয়েছে হেজাব পর্দার কথা এইসব বিষয়গুলি অল্লাপরা বর্ণনা করেছি মহান ঈশ্বর করেছেন তুমি আল্লাহকে প্রথম কথা আলমী নবী মোহাম্ম করেন্লাহ শেষ নদী মোহাম্মদ সল্লা অঙ্করম সাল কত শ্রেষ্ঠ কত প্রিয় যে নাম ধরে ডাকে উপাধি আর অন্য করেছে এইভাবে আল্লাহ নদী মোহাম্মদ সাল্লামকে সম্বোধন করেছেন তখন যদি অন্য নাম দিয়ে সম্পর্কে প্রাণী ক্যামেরা আয়াত যদি একটু যদি আপনি ভালো করে দেখেন দেখবেন অবশ্যই আশা করিয়া নামদের সম্বোধন করছেন সম্বোধন করেছেন কোন अल्लाहत नबी महोरण छात्र कुरान जमन पुरानी कर्म हो शब्दे पाठ हक और अर्थर पाठ हक तर जमा हमक तस्सी हम सबगरी पात्मान वरुण आसल कुरान पाठर उद्देश्य होता है तक हिदायत पार हृदायत पा तरह जमा तस्सिल छाड़ा शुद्ध तेला আল্লাহ রহমত হবে ইত্যাকিল্লাহ আল্লাহকে ভয় কর ইত্যাকিল্লাহ আজকালকার আরবদের মাঝে একটা গালির মতো হয়ে গেছে হ্যাঁ ইত্য তাহলে কথা তো ভালো হ্যাঁ এটা তো উপদেশ আল্লাহ উপদেশ দিতে পার উপদেশ দাও তাহলে এই ধারণা ভুল অজ্ঞ লোকদের যারা মনে করে আল্লাহ আমাদের সরল সহজ পদ দেখাও আর কেউ আল্লাহাদি কথাটা করল্লা আল্লাহ তোমাকে হেদায়ত করো গালি নিয়ে বল তাদের অজ্ঞতা বা ভুল ধারণা আল্লাহ তোমাকে আল্লাহ কিন্তু ওরা শীতল বিশ্বাসী বুঝে যেটা আমাকে অন্যায় কাজ করছে ইচ্ছা আলাদা কাজ করা আমার ইচ্ছা তুলনা মারামারি করছে মানে ইত্যাদা ভাষা বলছে কাউকে চুঁথ দিচ্ছে ইত্যাদা আলাদা হয়ে করেছে আমাকে বলছে তখন বেশি করে শয়তান বেশি করে এমনি রাগের অবস্থায় শয়তান বেশি ধরে মানুষ বেশি পায় আর এই সময় উপদেশ দেওয়া হচ্ছে তাহলে যেন হেদায়াত করে প্রথম আল্লাপক আমাদেরকে হেদায়াত করেন এবং আল্লাহকে ভাই করা শিল করেন তারপরে অন্য ভাই মন্দিরকে সারা বিশ্বের মানুষকে মুসলিম মানুষের সকলকে আল্লাপা হৃদায়ত দান আল্লা পাওয়ার মাধ্যমে বেঁচে থাকার মাধ্যমে পালনে কোন রকমের ত্রুটি না করার মাধ্যমে ইত্যাদা আল্লাহ পাকের সুকুর আদায় করো একটা লোক ভত্তা কি থেকে বেঁচে নবী করিম সাল্লি সাল্লাম থেকে বেশি মত্তাকে দুনিয়া থেকে পয়দে তারপরে আল্লাহ ইত্যাদা বলছেন তাহলে আমার মতনকে মাদ্রাসে পড়া মানুষকে কোনো আল্লাহ ভয় করেন বললো আল্লাহকে শুনে আপনি নিজেরা বলে না অটল হয়ে যাও সেটাকে আরো মজবুত করো সামান্য এদিক দিকে হয়ে যাবে না ইতাকুল্লাহ আর আল্লাহকে ভয় করার প্রমাণ হচ্ছে যে কোন বাতিল মুনাফিন এবং মুনাফিকদের আনুগত্য করিল না কাফের মুনাফিকদের আনুগত্য করিল না এই আয়াত নেগেটিভ পজিটিভ দুটো আছে না ইসলাম হচ্ছে হাঁ এবং নায়ের নাম শুধু হাঁ এর নাম নয় যেমন একদল ইসলামের প্রচারের দোহাই দিয়ে তারা বলে না এটা ঠিক নয় এটা শির মেদা এটা করিও না এটা ছেড়ে দাও এটা ঠিক হচ্ছে না এরকম কথা তাদের করছেই চেন তাদেরকে এটা ইসলামের তো লেখা নাই বরং কালে মা তাই আমাদের নেগেটিভ আছে না আছে তাই না নেগেটিভ বাতিল এলা নেই সব বাতিল্লাহ করোপের হুকোন নেগেটিভালা তো এই কাপেরিনা থেকে কথা মানিও না নেগেটিভ তাহলে এই সম্পূর্ণ হবে নামাজ পড়ো পাঠ আর মানুষের হক নষ্ট করেছেন আল্লাহ হক নষ্ট করছেন তাহলে কিছু না আল্লাহ আদেশ মেনে চলার আল্লাহর নিষিদ্ধ কাজ কথা থেকে বেঁচে আল্লাহকে ভয় করে আর কাছের মনাফিকের কথাও যদি শোনেন তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে না ব্যক্তি জীবন ইসলাম প্রতিষ্ঠিত হবে না কথায় কাজে বিধি বিধানে আদেশ নিষেধে প্রজ্ঞাধিক মতো অযুক্তিক কোন কথা নেই আল্লাহ পাখের বিধানে এদিকে আল্লাহ পাখের সৃষ্টিতেও অযৌক্তিক জিনিস নেই হেটমত ছাড়া কোন কিছু নেই তবে মানুষ হয় তারপরে নবী করিম সালামকে অনুসরণ করতে বলা হয়েছে কারণ আল্লাহ রাস্তা যেই রাস্তায় থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ কাক শেষ নাম জান্নাত দেবেন জাহার্নাম থেকে রক্ষা করবেন এর জন্য ওহির অনুসরণ করা হয়েছিল কেউ যদি অনুসরণ করে নিজের খেয়াল খুশি চলবে যেটা ভালো কখনো সে বেদাত মুক্ত হতে পারবে গেসলাম নেই ওহিতেন ইজ্জত করলাম সম্মান করলাম তার মারা গেছে তাদের মানে ইজ্জত নাই যুক্তি আছে কুপ্রবির এটা কিন্তু এটা ওহি ওর বিপরীত এটা যতগুলি বিদাত আছে সবগুলি ভালো মনে করে শুরু করা হয়েছে মনে রাখবেন কোন বিদাতকে রাজনীতির মতো করে হয়নি সবগুলিকে ভালো মনে স্তেসান সবগুলিকে সুন্দর মনে করে শুরু করা হয়েছে কিন্তু সবগুলি হচ্ছে দলালা পুল্ল বিদাতা ঠিক না শিল্প যা ধর্মের নামে হয় অথবা বিদাত হোক যা ধর্মের নামে হয় নবীর আদর্শের নামে এই জন্য ওহির অনুসরণের জন্য আল্লাহ তাগিদ করছেন কাকে যিনি দিন নিয়ে এসছেন যান্তার ইউ ভাগ এলি নির্লব্ক হেলাগি তুমি অনুসরণ করো মেদে চলো মা ইউ তোমার কাছে যা করা হয়েছে নির্ভবা তার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে তাহলে কার মানতে হবে ওহী এলাহি আল্লাহর ওহি আর শায়তা ওহিত্র এখানে পজিটিভ নেগেটিভ আল্লাহ রহিমতাবে জীবনযাপন করতে হবে শৈতানের কুপরামর্শ শয়ের অন্ত্রণাল এগুলো হচ্ছে ভাল ও বেশভূষা নিয়ে এসে মানুষেরও বলতে পারে আবার অন্তরে অশা দিয়েও হতে পারে শৈতানের ওহিয়া শেয়া ইউন ইলিয়া হয়েছে শৈতান তার বন্ধুদের কাছে ওহি করে শৈতানের ওহি করান দ্বারা চলবে নেগেটিভ হবে আর পজিটিভ ওহী প্রতিষ্ঠা করতে হবে কায়ে করতে হবে কারি রবির বহী নির্দিমুল্লা আলমিন তোমরা যা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখি রাখ সূক্ষ্মবর আদেশ অনুসরণের আদেশ হ্যাঁ আদেশ আল্লা উপর আস্থা ধরসাড়ে দুনিয়ার কাজ করে রেজাল্ট ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে মেহনত করা আর ফলাফল আল্লাহর জন্য ছিঁড়ে এটা হচ্ছে তৎক্ষণ আর কর্মহীনতার নাম তক্ষল নয় দুনিয়ার ক্ষেত্রে রুজি রোজগারের ক্ষেত্রে পয়সা ইনকামের ক্ষেত্রে নেতা হওয়ার ক্ষেত্রে কেউ এরকম কর্মহীনতার তৎক্ষণ করে না এই জন্য যারা বলে চোখ দিনে যা আছে তা তো হবে তারা দুনিয়ার ক্ষেত্রে এত বোকা নয় শুধু বলে না যে চোখ দিনে যদি রিয়াল ডলার থাকে তো চলে আসবে আবার ইউরোপ আমেরিকা যাওয়ারে কি করেছেন আর গালফে যাওয়ারে কি করে আর ভিসা লাগাবারে কি করেছেন আর পাসপোর্ট কি করেছেন বলে কেউ কেউ একমাত্র পাগল কোন পাগল না কোনো কি বলেন বুঝুর আল্লাহ যদি তবদির জান্নাত রাখে তো অবশ্যই কম তব্দিখা আছে আপনাদের কি বলছে আখের সুবিধা দুনিয়ার এখানে হ্যাঁ রয়েসের ঝাপ দেন ট্রেনের সামনে বাসার সামনে হ্যাঁ ঝাপ দেনে ঝাপ দেন আগুনে ঝাপ দেন লেখা আগুন ও জ্বালাতে পারবেন বিশ্বাস তো করছেন তদিরের সাথে দুনিয়ার ক্ষেত্রে তো করছেন ওই দিনের ক্ষেত্রে আখেরাত সুন্দর করার ক্ষেত্রে কবল রাজাব থেকে বাঁচার জন্য জানলাম থেকে জন্য জানলাতলাভের জন্য তদবির করতে হবে মেহনত করছেন আস্থা ভরসা করো কাজ কর্ম করে আল্লাহর উপর ভরসা করো ফলাফলের জন্য কাল সম্পাদনের জন্য আল্লাহ পাখি যথেষ্ট ক্যালাহে যারা ধসাবিদ গ্রামারের পণ্ডিত তারা বলেছেন বা টা এখানে অতিরিক্ত জায়গা কফা আল্লাহ ওকিল এজন্য অর্থটা এইভাবেই করা হয় আল্লাহ কাজ সম্পাদনের জন্য যথেষ্ট কফাল্লাভ ওকিল অনেক সময় অতিরিক্ত অক্ষর বা শব্দ ভাষায় প্রয়োগ করে মানুষ ভাষাকে সংযোগ করার জন্য এটা হচ্ছে বালাদা তিনমূল বালাদা যে অলঙ্কারবিদ্যা তারপর আল্লাহ আব্বুল উল্লেখ করেছেন একটি আয়াতিক কয়েকটি বিধান তার মধ্যে একটি বিধান হচ্ছে কোন মানুষ আসেনি আর নেই বা না যার দুটো অন্তর আছে দুটো পলব আছে এরকম কোন মানুষ কয়দা হয়নি নেই এরকম আর কোন সাধারণ অসাধারণ ব্যক্তিও নেই আল্লাপ আত্যেকে একটা করে হৃদয় দিয়েছেন একটা করে অন্তর একদল কারণ বলছেন যে কোন মনাফিক দাবি করত মোদী নাই যে আমার দুটো দিল আছে দুটো অন্তর আছে একটা অন্তরে আমি মুসলিম তোমাদের সাথে আছি মুসলিমদের বলতো আছে। কাফের ওদের সাথে তেমন হ্যাঁ মসজিদে আছে নামাজ পড়া শুরু করবে আর মন্দিরে গেলে সে মন্দিরে গেলে পূজা করে যেমন চাঁদা দা দি মসজিদও চাঁদা দিচ্ছে মন্দিরও চাঁদা দিচ্ছে বহু মুসলিম আছে ভারতগুলো আছে যারা যেমন মসজিদে চান না তো মন্দিরে চান মসজিদ নির্মাণ করছে মন্দিরে নির্মাণ করছে চার চ নির্মাণ করছে চার চাই আর জমাতেও যায় মসজিদ বলছে এইরকম কোন দিন নেই একটা হৃদয় একটা সুতরাং হয় ইমান থাকবে নাই পুকুরি থাকবে মনাফেঁকি থাকলেও আর পুকুরে অস্বীকার থাকলেও পুকুরী শুধু स्वीकारा अंतर थे इसलाम मानते हैं पालन करते हैं तार्बन आरोप मुहम्मद सल्लाम सम्पर्क कारो धारणा दूटो दिन आई भ्रांत धारणा दूर करारे कि रखे तरह खंडन उद्देश्य और अन्य तार कार्बन जे ए रकम जा कोई আর এই জন্য নাজল হয়নি বা এর কোনো দুটো কেমন মনোযোগ শুনতে হবে তারপরে আল্লাহ পাক একটা বিষয় উল্লেখ করেছেন সেটা জেহার এটাকে বললাম না জেহার মানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা আমার মায়ের মতাম বা তুমি আমার মা আদর করতে শুধু এরকম না কত রকমের যে মুসলিম পাবেন আল্লাহ এক মুসলিম শাস্ত্রীকের কথা শুনেছিলাম এক কালে মারধর করতো আর যখন মারধর করতে লাগত জি হ্যাঁ যতক্ষণ পর্যন্ত বাপ না বলে ততক্ষণ মার বন্ধ করতো দেখছি যে মার থেকে হবে বলছি আব্বাছি আব বলছি এই করতে স্ত্রী কে মায়ের সাথে তুলনা করলে ধারণা ছিল জাহিনীর যুগে সে মা হয়ে যাবে স্ত্রী তাহলে একটা এক ব্যক্তি দুটো জিনিস হয়ে এক ব্যক্তি মানে ব্যক্তি হচ্ছে সে আসলে স্ত্রী আর মায়ের সাথে তুলনা করার জন্য অথবা মা বলার জন্য বা মেয়ে বলার জন্য সে মা হয়ে এটা হয় না একটা লোকের অন্তরে দুটো একটা লোকের পেটে বা একটা লোকের বুকে দুটো হৃদয় হয় কলক হয় ঠিক তেমনি একটা মানুষ একজন মহিলা দুই রকম হইতে পারে না যে মা হয়ে এটা হতে দুই স্ত্রী কখনো মা বললে মা হয়ে যাবে না কারণ হারাম কথা বলেছো কাবিরা করেছ সেজন্য বলেছেন কাদের কথা পশু পুত্রের সম্পর্কে পশুপুত্রাহ যুগের কাজের মুশ্রিক বিদিনদের যেটা বিশ্বাস ছিল সেটা ছেলে ছেলেকে পশুপুত্র বানিয়ে নিলে কি হয়ে সেটা আসলে নিজের পলা হয়ে যায় নিজের বেটা যায় নিজের ছেলে নিজের মে জন্মদাতা আর তুমি যেহেতু পালন করলে সে যেন তুমি এক বাপ হইলে দুটো বাপ হ্যাঁ এটা হয় না যেমন এক মানুষের বুকে দুটো অন্তর হয় না দুটো কলম হয় না দুটো হৃদয় হয় না আল্লাপাক সৃষ্টি করেননি কোন ব্যক্তির জন্য মিন তালবাইনে দুটো হৃদয় ফি জলফেহী তার পেটের ভিতরে মানে তার বুকে তার পক্ষে দুটো আল্লাপাক হৃদয় হাট তৈরি করেন তুলনা করেছো উম্মাকে তুমি তোমাদের মা আল্লাপাক বানিয়ে দেবে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে বলে আল্লাপাক তোমাদের মা বানিয়ে দেবেন এটা তাহলে এই জাহিরি ধারণা হচ্ছে আর গাই মানে অশুপুত্র যা মুখে ডাকে প্রচলন ছিল ছোট থেকে মানুষ হল ওর ছেলে গ্রামের লোক এলাকার লোক কেউ আর ও নিজে কেউ আসল বাপের কথা বলেন না কে তোমার বাবুমু কি আর বলছেন তোমাদের পোষ্য পুত্র দেখি আল্লাপাক বানাননি তোমাদের সন্তান আপনি আঁকুন তোমাদের সন্তান বানাননি পোষ্য পুত্র তোমাদের সন্তান নয় তোমাদের কথা এটা তোমাদের মুখের ব্যাপকের জামা হচ্ছে আফোয়া ফাম আসলে আর জামা হচ্ছে আফোয়া আর ইমান আল্লা সরে হাসিনে বলেছেন আজকে কেমতের দিনে তাদের মুখ গুলিতে কি করে দেবো খতম মোহর লাগিয়ে দেবো লাগি লাগিয়ে দেবো কথা বলতে আর আমার সাথে কথা বলে তাদের হাতগুলি হাত গুলি তাদের পাগুলি সাক্ষী দেবে সে সম্পর্কে আল্লাহ বলছে তাদের এটা মুখের বলি মতো এই লোকেরা বলে থাকে এটা কুসংস্কার তাদের মুখের বলি এর কোন অস্তিত্ব নেই আল্লাহর বিধানে আল্লা পাক যা বলেন তাহির আর একটি কথা যাতে তার ভ্রম না হয় এটা বলা জরুরি যে শ্রদ্ধা সম্মানের জন্য কাউকে আব্বা বলা যেমন বড় বড় আলেমদেরকে আব্বা বলা আরো সমাজে আছে আমাদের সমাজের শ্বশুর আব্বা বলা সুরধার জন্য আসল আব্বা বলে নয় মনে করিয়া নয় আর নিজের বাপের নামকে কে নিশ্চিন্ন করেও না ঠিক না বাপ জানে যে এর বাপ হচ্ছে অমুক শ্বশুর সে যেন শ্বশুর আব্বা বলছে এইরকম কথা এইরকম কাউকে আদর্শ সিনেহ করে ছেলে বলা বেটা কেমন আছিস আমাদের অঞ্চলগুলো হ্যাঁ বাবু কেমন আছিস অপরের ছেলেকে নিজের ছেলে বলা। তো নিজের সন্তান করে সম্বোধন করছেন অথচের জন্য আদর শোন এটা যায় এতে কোনো অসুবিধা নাই কারণ এতে আপনার বাপকে একবারে আউট করে দেওয়া হয়। না এবং এতে ধন ভাগ দেওয়ারও বিধান আসে না তাই না সেজন্য আর ওরা শুধু আমাদের দেশের মত নাম ধরে ডাকে না রফিক শুধু রফিক বলে হ্যাঁ বাপের নাম কি হ্যাঁ রফিক আজাব থেকেই তোমাকে কখনো রক্ষা করতে পারো না সাফিয়া আব্দুল মুক্তালিব হে আব্দুল মুফিয়া এইভাবে টাকার প্রচুর ছিল আরবদের মধ্যে তো যখন তোমরা ডাকবে কোনো কোষ্যপুত্রকে তার ওই নকল বাপের নামে ডাকিও না একটি ঘটনা প্রেক্ষাপটে নামী ক্যারিম সাল্লাগালামের কোষ্যপুত্র ছিল নাম কি জায়দ একজন সাহাবীর নাম উল্লেখ তার নাম কি এই আর কোন আমাদের নাম তো আছে আমি লুকমানের নাম আছে আগে কিন্তু এই কোন ব্যক্তির নাম কোন সাহাবীর নাম কোন ব্যক্তির নাম কোরআনিক আছে तब का नाम आजा कार नाम्लाम पशुपुत्र जयद केलित पाली थी मन भावी मोहम्मद लोक क्यों जानतो ना बापर नाम हारे ইসলাম আসার পরে যখন এই পিঠা গ্রহিত করা হইল তখন সাহবাই তোমরা আর জায়দিন আর যদি না জানা থাকে বাপের নাম তাহলে অন্য পরিচয় যেটা জানো অমুকের গোলাম হ্যাঁ অমুকের বন্ধু অমুকের মিত্র বলেন তাহলে তোমাদের দিনী ভাই তোমাদের দিনী ভাই দিনী ভাতৃত্ব এক মুসলিমের আর এক মুসলিমের সাথে আছে কি নেই প্রত্যেকের সাথে আছে না কিছু ব্যতিক্রম হ্যাঁ এমনকি নবির গনের সাথে সম্পর্ক আছে না নেই আমি আমাদের ভাই কিনা এর নাম মমিনা নিশ্চয় পরস্পর ভাই একে অপরের ভাই তাহলে এই ভাতৃত্বের সাথে আছে এই ভ্রাতৃত্ব মুসাইসা ন সাথে আছে নেই আলিম আসসালাম আমাদের আমাদের পিতার পন্থীরা তাহলে রবিকে ভাই বলা যায় আমাকে খুব ভালো লাগতো যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম একবার এক মাসে যদি আমি দেখতে পেতাম আমার ভাইদেরকে কি বললেন নবী করিম সাল্লাম বললেন উপাধি আছে তোমরা আমার সঙ্গী সাথী সাহাবি না আর আমার ভাই ওই সব লোকেরা যারা আমার সাথী সঙ্গী হবে না আমার পরে আসবে এখনো আসেনি তো বাদ মানে এখন পর্যন্ত যারা আসেনি কেমন তা নাম নিজের ভাই বোন বললেন না বললেন না আর যারা বলবে নবীকে ভাই মমিনে খুব আর নবী বলছেন যে আমার ভাইরা পরে আসবে তারা বন্ধু মাওয়ার ভগবতন হচ্ছে মাওয়ালী তোমরা তোমাদের বন্ধু কারো গোলাম আজাদ অথবা কারো বন্ধু মুখের বন্ধু বোধের বন্ধু বিশেষ বন্ধুত্ব তার সাথে আছে অমুকের দোস্তা এইরকম পরিচয় দিতে কিন্তু অমুকের ছেলে অথচ তার বাপ জাননা না বলবে না এইরকম সন্তান বাপ জানা নেই আর হয়তো ওই জেনাকারীর নাম জানা আছে সেও তার বাপ না কারণ সে হারাম কাজ করে সুতরাং সে বাপ নেই হ্যাঁ তার বাপ নাম বলবে না যে অমুক তার বা ওই জেনাকারি নাও বলবে না অমুক তার বাপ আর একটা বানানোর বাপ বলবে না যে অমুক তার বা তাদেরকে তাদের মায়ের সাথে সম্পৃক্ত করে ডাকার ক্ষেত্রে বলে সাহেব আস্তা তুমি আল্লাহাক বলছেন তোমরা যে সব ভুল ভ্রান্তি করেছ তাতে তোমাদের কোনো গুণা নেই বা ভুলভ্রান্তি যদি করে দাও তা তোমাদের গুনা নেই যদি অনিচ্ছকৃত ভুল হয়ে যায় তাহলে আল্লাহাক ধরবেন না অতীত হোক বা করে বেড়ে যাও মুগ দিয়ে করে বেরিয়ে গেল জায়দিন মোহাম্মদ অনিচ্ছাকৃত এখন কোনো আমি অনিচ্ছা করে দেবো ইচ্ছা করবো তাহলে গোনা নেই কিন্তু ইচ্ছা করে যদি জেনে শুনে জানতো যে এটা বাপ নাই তারপরে যদি বলো যে এটা অমুকের বাপ আর আসল বাপের পরিচয় না দাও তাহলে অবশ্যই যখন এতে গুণা নাই তাহলে জেনে বললে কি হবে গোনা হবে আল্লাহ বলছেন ওলা কি মা তার মাতা হলু বুকুম তবে গোনা হবে মানে কিন্তু কিন্তু কোন আবে কিসে মা তারা হলু বুকুম তোমাদের অন্তর যদি ইচ্ছা করে বলে অন্তরের সংকল্পের সাথে যদি বলো জেনে শূন্য সুস্থ মৎস্যকে বুঝে সুঝে বলছে যেটা অমুকের বোলা এটা অমুকের ছেলে অমুকের বেটা অথচ অমুকের বেটা তাহলে গুনাগার হইতে হবে আল্লাহের বিধান সমস্ত তাদের প্রাণ চাইতেও বেশি তাদের নিজেদের চাইতেও বেশি নিকটবর্তী কোন দিক থেকে ভালো প্রশ্ন রাখেন সাহায্য সহযোগিতার দিক থেকে এটা একটা দিক আর আর একটি দিক হচ্ছে নবী করিম সাল্লা ভালোবাসার ক্ষেত্রে তোমরা নিজের যান প্রাণ চাইতে বেশি ভালোবাসবে কাকে তোমাদের গোপনীয় জিনিস জানার ক্ষেত্রে তোমাদের আমল আকিদা সম্পর্কে তোমাদের জীবন যাপন সম্পর্কে তোমাদের হাল হকিকার সম্পর্কে मुसलिम विजातरा कुरान शब्द बिक्री ना घटाते परि अर्थे जी गुमराह बहु मानुष অনুসরণ করেছে এই ক্ষেত্রে অধিক প্রশংসিত নারা সংসার মুহম্মদের অর্থ হচ্ছে নারা সংসার তারা অর্থের বিকৃত এটা এটা অন্য কত বুঝাছে অর্থের বিকৃতি ব্রাহ্মণরা যাতে হিন্দুরা বুঝতে না পারে জনসাধারণ যে বিদেও মোহাম্মদের কথা বলা হয়েছে লুকিয়ে রাখে এই চরিত্র মুসলিমের যারা গুমরা পথভ্রস্ত বিদাতদ করে তাদের মধ্যে রয়েছে জাতি অন্য জাতির সাথে বিজাতির সাথে সাদিষ্টা রাখবে তাদের দলভুক্ত হবে কেমন তাদের দলে সামনে তাদের সাথে তাদের হাস্য হবে তাদের সাথে তাদেরকে যেতে হবে যাহ নামে আল্লাহ যেন হৃদায় আল্লাহ নিজেদের চাইতেও বেশি নিকট গর্ত মানে আপ অধিকা আজহা জাহাত এবং তার বিবিগণ তাদের মা রবি কোন ক্ষেত্রে মা যেমন নবী আমাদের নিকটবর্তী দুটো দিক বললাম ভালোবাসার ক্ষেত্রে সব থেকে বেশি ভালোবাসবেন সুর উল্লাস এখন ভালোবাসবেন না ঘুমকে বেশি আর সবচেয়ে বেশি রসুল কে ভালোবাসেন আর ছেলেকে না সেজন্য খুব বেশি ভালোবাসেন পয়সার মহাব্বত এত কেন মরিয়া কেন পয়সার জন্য পেটের জন্য না পেটকে বেশি ভালোবাসেন নেতৃত্ব কে বেশি ভালোবাসেন নেতৃত্ব গদি দখলের জন্য কত লোককে দোষী বানালে নির্দোষী কে আর কত লোক অত্যাচার করলেন প্রাণ চাইতে বেশি যদি কেউ না ভালোবাসে তাহলে সে কামের মনে হতে পারলাই হাত আহাতি ওয়ালা দিন অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মমিন হবে না হয়ে যাবো তার ছেলে মেয়েদের চাইছে অন্যাসে আজমাই না সমস্ত মানুষের চাইছে মাল ইজত আবরু নেতৃত্ব দুনিয়ার খ্যাতি সমস্ত কিছুর চাইতে প্রিয় কে হবে তাহলে আসল মনে হতে পারবে সমস্ত কিছু চাইতে সবার চাইতে বেশি আপনি আমার কাছে প্রিয় তাদের আমার জানটা আমার প্রাণটা সবচেয়ে বেশি প্রিয় চাচা আপনার জান বা তাই না নিজের জানটা সবার কাছে প্রিয় নবীর হেফাজতের জন্য সাল্লিম নবী করি সাল্লাহ হেফাজতের জন্য সাবাইকাম সামনে পিছনে বলে যায় আমরা আশীর বেশি তীর লাগছে কিন্তু নবীকে যায় একটা নিজের চেয়ে বেশি নবীকে ভালোবাসে মুখের সূর্য নবীকে ভালোবাসি মিষ্টি মিষ্টি সূন্যব খুব বেশি তো কিছু টাকা পয়সা বের করে দিতে দাম খাইতে আর যানের বিষয় যখন আসবে না না বাবা এখানে যেখানে জানমালের মালের ঝুঁকি শিল্পিদার সম্পর্কে বললে তৌহিদের কথা বললে যানের ঝুঁকি আছে মালের ঝুঁকি আছে আর জমি জায়গার ঝুঁকি আছে দরকার নবীর দিন থাকি কেন ওটা সৌদি আরবে ছিল কিছুদিন করেছিলাম দাওয়াতের কাজ এখন বাংলাদেশে বাংলাদেশের মতো ইন্ডিয়াতে ইন্ডিয়ার ঠিক না কথা সেখানে বোঝা যাবে এখন আমার জান নবীর জন্য যেকোনো সময় উৎসর্গিত করবানি করবো প্রস্তুত যখন এই কথা ঘোষণা করলেন আমার আল্লাহ আলো তখন নবী সাল বলেন আল্লাহ এখন তোমার ইমান কামিন হয়েছে টুবে সময় শেষে গেছে আল্লাহর আলমিন বলছেন যে কোন ক্ষেত্রে মা হার হওয়ার ক্ষেত্রে মা যেমন চিরকালের সবচেয়ে শক্ত হারাম হারাম প্রথম আলোচনা হরের মাথা মাহাতব তোমাদের মায়েদেরকে তোমাদের উপরে হারাম করা হয়েছে বিবাহ হারাম না নবীর বিবিগুন ওই মায়ের মতো হারাম বাহ করা আর মানুষজন যেমন মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সবচেয়ে বেশি দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা করবো ওই রকমই নবী সাল্লাহ বি যারা হায়াতে ছিল তখন আর ইন্টেকালের পরে ওইভাবে শ্রদ্ধা রাখবে রাফেজিদের মতো মুনাফিজদের মতো নবীর বিবেগণকে গালাগালি করবে না সমালোচনা করবেন না তাদের দোষ তুলে ধরবেন না তারা এই করেছে সেই করেছে তোমাকে জাস্টিফাই কর তোমাকে কে বিচারপতি না। পর্দার নবীরা মায়ের মতো বুঝেন না মনে হয়েছে সব চুখে আছে নবী সাল বিবেগন যখন বেঁচে ছিলেন অন্য সাহাবিদেরও তো নবীর বিবেগন মা ছিলেন না আমাদের মতো যেমন আমাদের মা সাহাবিদেরও মা হচ্ছেন তারা নবীর বিবীগণের সাথে নির্জনে বসে গল্প করা কোনো নির্জন তার ক্ষেত্রে সফল করার ক্ষেত্রে নবীর বিবীগণকে নবীর সাহাবি রা নিয়ে সফর করতে পারেন চলবে না মাহারাম হওয়ার ক্ষেত্রে না মাহারাম না মহারাম মানে সফর করা যাবে নির্জনতা অবলম্বন এইরকম না কিন্তু হারাম হওয়ার বিবাহ সাজী হারাম এই ক্ষেত্রে আর ইজতাম সম্মান শ্রদ্ধার ক্ষেত্রে আল্লাহাক তারপরে বলছেন আর আত্মীয় স্বজন নিকট আত্মীয় গণ পরস্পরের অধিক নিকটবর্তী আল্লাপাকের বিধান আল্লাহ পাকের বিধান এই বিষয়টি আল্লাহির লহে মহাপ্রদের লিখিত রয়েছে লিখিবদ্ধ রয়েছে এখন সংসদ কারো সময় শেষে গেছে এখানে আত্মীয় স্বজনদেরকে ওয়ারাসাতের ক্ষেত্রে ধন দৌলতের বন্টনের ক্ষেত্রে परस्पर निकटवर्ती ममिन भाई बन एम हिजरत कर प्रथम जब तरफ भातृत स्थानी एर भित अनसारे गारे महजर मारा गया से क्यों नहीं बंशे आनसारी वारे ये आल्ला घोषणा कर लें আত্মীয় স্বজন বেশি হবে না আত্মীয় স্বজন হচ্ছে নিজের বাপের বংশের নিজের মায়ের বংশের বাপের বংশের যারা তারা হয়তো আসাবুল ফার অথবা যাদের জন্য আল্লাহাক পরিমাণ নির্ধারিত করেছেন আসাবুল ফার বলা ফারায় ভাষায় আর হলে আসাবা যা ধন সম্পদ বেঁচে আছে সবগুলি তারা দিতে পারবে দ্বিতীয় দল তৃতীয় দল হচ্ছে উলুল আর হাম অর্থাৎ যারা আসাবাও নয় আর তারা আসাবুল ফারায়দও নাই তারা ওয়ারেস হবে কিনা যেমন মামা খালা মামা তো ভাই নানা দাদার পর তো এরা উলুল আলহাম একজন লোক মারা গেল কোন মুসলিম তার বাচ্চা চাদের মধ্যে কেউ নিজের বংশ কেউ নেই হ্যাঁ কেউ নেই আর আশাবাউ আছে কে একজন মামা খালা আছে মামাতো ভাই আছে তাহলে তারা ওয়ারেস হবে কি না এই সম্পর্কে আরেকজন সফা তারা বলছেন না এরা ওয়ারেস হবে না ওই মামাতো ভাই আর মামা আর খালা ওরা হবে না তাহলে কারো যদি এরকম নিকটাত্মীয় নিজের বাপের বংশের কেউ নেই দাদা নাই নানা নেই কেউ নেই হবে হ্যাঁ বেতুল মালে মুসলিম সরকার যে বেতুল মাল আছে আর আজকাল বেতুল মাল যেসব দেশে নেই বেতুল মাল নেই আর তো সাতকারী বেমানি করে তারাই খাবে যদি দিয়ে দেওয়া হয় আর সুতরাং সাতক্ষা খেরাত তাদের কাছে করে দিতে হবে গরিব কিন্তু দ্বিতীয় মতের তুলনায় আগের মত আলমসালদ Assalamualaikum warahmatullahi wabarakatuh Bismillahirrahmanirrahim Alhamdulillahi wabili alamin Wa salatu wassalamu ala sayyidil والسلام Nabiya Muhammad wa ala alihi wa sahbihi ajma'in Wa man tabi'ahum bihsan ibnillah yawmiddin Amma ba'd fa'udhu billahi min ashshaytanir rajin Wa idh akadna minan nabiyinan nithaqahum Wa minika wa min nuhim wa ibrahima wa এবং তার মাধ্যমে আল্লাহাক আমাদেরকে হৃদায়ত দান করেছেন যিনি পরানিকেরিন মানব জাতি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন গত থেকে। আমরা তফসিল শুরু করব সুরাহ আহজাদের সোরা আহজাদ একটি গুরুত্বপূর্ণ সোরা সবগুলি গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলের দিক থেকে বিশেষ করে विभिन्न विधि विधान दिखाते युद्ध विशेषकर कर्णना एक खी गुल अहजाब जाते बला है सम्मिलित बाहन आक्रमण मदिनार ऊपर इस सम्पर्क गत सप्ताह जै गी आम আর তারপরে আর যুদ্ধের কথা বলা হয় সেটা করে যা গোত্রের বিরুদ্ধে যে অবধি গোত্র মদিনা বসবাস করত আর তারা সে আনসার ঘাতকতা করেছিল করেছিল। গাদ্দারি করেছিলামের সাথে সাহবাঈ কামদের সাথে মমিনদের সাথে তারা কাফেরদের সাথে মিলে গেছিল তাদের যে অবরোধ করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল তার কথাও ঈশ্বরাই উল্লেখ করা হয়েছে আল্লাহাকালীন বিশেষ করে পাঁচজন নবী যারা সবচেয়ে শ্রেষ্ঠ নবী যাদেরকে পরিমা আল্লাহ বলেছেন আজমিনা রসুল দৃঢ় প্রতিজ্ঞ तफसर का एक हे तेक के जाना शेष नबी मुहम्मद रसल्ला सल्लाहम सर्वशेष नबी हबीन সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আসবেন জিন্দের জন্য আসবেন প্রত্যেকে যেন তোমাদের অনসারীরা জানে যখন নবীকে পাবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তারা যেন ইমাম নিয়ে আসে নবীকে রিবসাল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী আল্লাহ পাক ও আদাগ বা প্রতিশ্রুতি নিয়েছিলেন নবীর রসুলদের কাছ থেকে যে একজন নবী আসবেন তাকে পেলে তোমরা তোমরা ইমান নিয়ে আসবে না হলে তোমাদের কোনো রেহাই নেই পরিত্রাণ নেই যেমন কোরআন মাল্লাহরাবুল আলমশ্বর আসকে উল্লেখ করেছেন আলী ইসলামের ভবিষ্যৎ বাণী বর্ষ সংবাদের কথা আর নিজেরা এই নাম ধারণ করেছে হে মানি ইসরায়েলরা হে আমার অনসারীরা বর্তমান খ্রিস্টানরা ইসলিসের অনুসারী নাই এটা মিথ্যা বাজে ইসলামের নামে ঈসআ আলসালামের দিনকে তারা করেছে প্রথম কথা আল্লাহ রসুল তাকে আল্লাহ পুত্রী করেছে ঈশার সাথে আল্লাহর অমবাসেরাম বে রসুল একজন রসুলের সুসংবাদ দিচ্ছি আমি ঈশা বা আদি আমার পরে তিনি আসবেন ইসমহ আহমদ যার নাম হবে আহমদ আল্লাহ পাকের পক্ষ থেকে মোহাম্মদাল্লামের নাম জমিনে ছিল মুহাম্মদ আর আসমানী আকাশ আহমদ মোহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত আর আহম্মদ সবচেয়ে বেশি প্রশংসাকারী নবীকার দুই নামে দুটো গুণ পাওয়া যায় সবচেয়ে বেশি তিনি আল্লাহ প্রশংসা করেছেন আর করতে বেশি মানব জাতির মধ্যে তার বেশি প্রশংসা হয়েছে যিনি প্রশংসিত নিজেও প্রশংসিত আর সর্বাধিক প্রশংসাকারী আল্লাহ তো এই ভবিষ্যৎ বাণী সম্পর্কে আল্লাহ থেকে এই একটি ব্যাখ্যা বা তসফির দ্বিতীয় তস্ফির হচ্ছে যে প্রত্যেক নবীকে তৌহিদের দাওয়াত দিয়ে পাঠানো যে তোমরা জাতিকে তৌহিদের দাওয়াত দেবে শিখ সম্পর্কে সতর্ক করবে এটা হচ্ছে মৌলিক বিষয় তোমাদের আর আল্লাপাকের বিধানের কোন কিছু তোমরা লুকিয়ে রাখবে না যেমন আরেকটি করেছেন তো মহানাল্লা এসাদ করেছেন স্মরণ করো যখন আমি গ্রহণ করেছিলাম নিয়েছিলাম আকাদ মানে নেওয়া যখন আমি নিয়েছিলাম গ্রহণ করেছিলাম তাদের প্রতি নবী তোমার কাছেও নিয়েছি যে তুমি তোমার উপর জানাজিল হবে পৌঁছে দেবে আই আমি যারা এরই তোমার তোমার কাছে রবিকা তোমার রবের পক্ষ থেকে বহ পে দেবে কোরআন পৌঁছে দেবে হরিজ পৌঁছে দেবে যা আল্লাহ আদেশ নিশ্চিত মানব জাতি পর্যন্ত পৌঁছে না মরিয়ম আর মরিয়ম পুত্র ঈসা আলীহী সালাম কাছে না কোন হালকা কথা না বরং তাদের কাছ থেকে আমি গ্রহণ করেছিলাম লক্ষ্য করুন সাল্লা এই নবী গনের শেষে এসছেন সবার পরে এসছেন তাই না কিন্তু আল্লাহ পাক ওয়াদা যে নিয়েছেন চুক্তি নিয়েছেন শুরু করেছেন কার থেকে প্রথম আল্লাহ কি বলছেন তোমার কাছে নিয়েছি মোহাম্মদ সব শেষে নবী হয়ে আসছেন আর তার নাম বা তাকে সম্বোধন করে আল্লাহ আগে ওয়াদার কথা তারপরে কালের দিক থেকে সময়ের দিক থেকে নোয়াল প্রথম দুই নম্বরে নোয়ালি সাল্লামের কথা উল্লেখ করেছেন তারপরে সময়ের দিক থেকে নোয়ালাম পরে ইব্রাহিম আলী ইব্রাহিম আলি সাল্লামের কথা তারপরে মুসাআসালামানা মুসাইসাল্লাম নাম নাম নাম নাম নাম উল্লেখ করেছেন তারপরে যে দিন এসে সেই দিন পূর্ণাঙ্গ দিন যেই দিনের মধ্যে জীবন বিধানের মধ্যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হৃদায়ত রয়েছে দিক নির্দেশনা রয়েছে এগুলি কি স্পষ্ট বুঝে না অবশ্যই আল্লাহ নবী শেষ নবী মোহাম্মদ জিজ্ঞাসা করেন সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্পর্কে তারা যা বলেছেন যেটা ওই আল্লাহ পক্ষ থেকে এটা আদেশ এটা নিষেধ তাতে তারা সত্যবাদী যেসব সংবাদ দিয়েছেন ভবিষ্যৎ বাণী হোক অথবা বিগত যুগের কোন ঘটনা কাহিনী হোক সত্য কাল্পনিক নয় তাতে কিছু মন তারা সত্যবাদী তাদের কথায় কাজে আমলে তার সত্যবাদী যা তাদের মুখে আছে তা অন্তরে আছে আমাদের এক শ্রেণীর মানুষের মতো নয় বা আমাদের অধিকাংশ মানুষের মতো নয় মুখ হতে লম্বা লম্বা গুলি কিন্তু মুখের কথার সাথে কাজের মিল নাই মুখের কথার সাথে একদিকে কথা আর একদিকে আখলা কামল আরেকদিকে এবার গন্দি আরেক দিকে না এরকম নাই তো আল্লাহ তবুল আলমিন সাদে সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন আমি রসুলগনকে যাদের কাছ থেকে আল্লাহ নবীর নাম উল্লেখ করা সম্ভব না এই জন্য আল্লাহ সব নবীর সত্যবাদী তাহলে কারা যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবীর রসুলগঞ্জ হ্যাঁ আর যে আয়াত আছে ইয়াল্লাদিন আম कथा मानव जन पार्ज्रल्लाकर इबादत कर तो नत्य सब कथ्य नाइते आरो क्षेत्र नबी रसुलगन छा क्यों निर्भुल नये आयत क्या पेश कर लीर धरार अकाट्ट दलिल नाम जो बैग बांगला भाषा आयात पेश कर আর অর্থ ভাব বিকৃত করে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে এই তরিকার কৃষ্টিয়া নবন্ধিয়া আর কাদের তরিকার এইসব তরিকা এরা সত্যবাদী কোন তুম সাদেক তাদেরকে বলুন তোমাদের দলীয় প্রমাণ থাকবে নিয়ে আসো যে আমরা সত্যবাদী তারা সত্যবাদীদের সাথে হবে মানে নবীদের আদর্শের ওপর কায়ম থাকতে হবে নবীদের নিয়ে আসা দিনের প্রতিষ্ঠা করতে যারা সত্যবাদীদের প্রতি জীবনযাপন করবে না তারা হচ্ছে গাফের যদি তা অবজ্ঞা করে অস্বীকার করে অবহেলা শুধু নাই গা তো নাই করব করছি নাই করবো করছি করলে অনেক ক্ষেত্রে ফাঁসে থাকবে কাফের হবে না प्रयोजन ही इस मतबाद समाधान आर्थिक समस्या राजनैतिक समस्या लागू समाजवाद लागे इत्यदि जतियता लागू इत्यादि তারপরে শুরু হচ্ছে আহজাবের যুদ্ধ মানে সম্মিলিত বাহিনী যে হামলা করার জন্য এসেছিল ওদিন আরোপে এই জন্য আহজাবের যুদ্ধ এর অপর নাম কি বলেছিলাম খন্দকারী যুদ্ধ কারণ পরীক্ষা খনন গর্ত খনন করে মদিনার হেফাজতের ব্যবস্থা করা হয়েছিল বিশেষ দিকে খন্দকারী যুদ্ধ আল্লাহ পাখি খন্দ করে যুদ্ধের কথা এই আয় উল্লেখ করেছে বেশ কয়েকটি আয় নম্বর নয় থেকে শুরু হচ্ছে আমানো হে ওই সব লোকেরা যারা বিশ্বাস করেছে ইমান নিয়ে আল্লাহ আমাদের তাই না সবগুলি স্মরণ করতে হবে আর বিশেষ করে আল্লাহ ওই অবস্থার কথা তুলে ধরছেন যে অবস্থা তৈরি হয়েছিল আহজাবের যুদ্ধের সময় মমিনদের মদিনাবাসীদের सहाा भाई क्या करो नल्ला नियमतरण करो आल्ला नियमत स्मरण कर ले क्यों पाकिस्ट गुणागार होते भूलभ्रांति हम चटकर संशोधन कर आल्ला टा पैसे दिए सूद खा आल्लाके नियमत स्मरण कर ले कख सूद खाने আল্লাহ টাকা পয়সা করেন যে আল্লাহ পাখির এই নিয়ামত আপনার কোন কাজে । হবে পয়সার নিয়ামত সুস্থতার নিয়ামত আল্লাহ শরীর স্বাস্থ্য দিয়েছেন রক্তে গরম দিয়েছেন বলে মারামারি আর ফোন এই জন্য আল্লাহকে সুস্থতার নিয়ামত দিয়েছেন এই হায়াত দান করে নিয়ামত আল্লাহ করতেন আল্লাহ যদি আল্লাহ নিয়ামত এই আল্লাহ সুস্থতা দিয়েছেন যে না বিচার করার জন্য কু জন্য আল্লাহ কি হালার রাস্তা দেননি কখনো পাপাই নিয়ামত আল্লাহ আল্লাহের নিয়ম যে তোমাদেরকে এসে স্মরণ করা এইভাবে যে কোনো নিয়ামতের ক্ষেত্রে আল্লাহকে যদি স্মরণ করেন আল্লাহ নিয়ামত স্মরণ করেন কখন আপনি না শুকুর হবেন না বা কৃতজ্ঞ হবেন আর কখনো আপনি গুনায় বৃত্ত হবেন না আর ভুল ভ্রান্তি যদি হয়ে যায় কখনো পদস্ফলন ঘটে শয়তান যদি আপনাকে পদভ্রস্ত করে তাহলে দ্রুত ফিরে আসবে কারণ আল্লাহর নিয়ামত সবসময় স্মরণে আছে সুতরাং গাফিল কখনো হইতে পারেন না বছরকে বছর চলে গেল মাস কে মাস চলে গেল ভুল করার পরে এরকম হতে পারে আল্লাহা বলছেন বিশেষ করে সাহবাইকার মহাজির নামসার নবী করিম সাল্লাহামের সাথে যে খন্দকের যুদ্ধে ব্যস্ত ছিলেন সেই জন্য আল্লাহাকে যে নিয়ামত হয়েছিল তার কথা স্মরণ করা যা একদম জুনুদ যখন তোমাদের নিকটবর্তী হয়ে এসেছিল যা মানে আসা যা আসা কিন্তু ব্যবহারী করেন আজকাল ইজি ইজি সব ইজি হ্যাঁ আসলে ওইটাকে বিকৃত করলে ইজি আর ইজি ইজি ইংরেজি ইজি তাই না সেনাবাহিনী কাফের বিভিন্ন গোত্র থেকে এইদিকে মক্কা থেকে মক্কার আশপাশ থেকে এসছে এইদিকে নাজ এলাকা থেকে গেছান বিশাল বড় গোত্র বংশ আর তাদের অনুসারী অনেক বক্করা আছে তারা এসছে ওই দিকে ইয়ুদিরা চক্রান্ত চালাচ্ছে ভিতর ভিতর চারিদিক থেকে মদিনাকে ঘেরাও করেছে এখানে কোন সেনাবাহিনী কাফের সেনাবাহিনী সেনাবাহিনী যখন তোমাদের কাছে এগিয়ে এসেছিল এই সম্মিলিত কাফেরদের সেনাবাহিনী ফারসালনা আলে রিহান তখন আমি প্রেরণ করেছিলাম পাঠিয়ে দিয়েছিলাম তাদের উপর রিহান ঝড়ো হাওয়া হচ্ছে বাতাস যদি উপকারী বাতাস পাই তাকে কোরআনের ভাষায় আরবি ভাষায় রিয়াহ বলা হয় আল্লাহ রিয়াহায় আল্লাহাক সেই সপ্তাহ যিনি ভালো বাতাস প্রেরণ করেন তা সাহাবান তখন মেঘমাল আকাশে ছড়িয়ে পড়ে তারপরে বৃষ্টি দেওয়ার সেখানে দিন তাহলে বর্ষণ হয় মেঘমালা থেকে মেঘমালা রহমতের বাতাস তাকে রিয়াক বলা হয়েছে ওটার মানেও বাতাস হাওয়া আর ঋহণ মানে হওয়া কিন্তু সাধারণত রিহ মানে হচ্ছে অশুভ বাতাস জড়ো হাওয়া ক্ষতিকর বাতাস जखे सम्मिलित सना झड़ा पाठ झड़ो हमारे आल्लाके झड़ो हावी बाहन का मुमिन पक्ष लम तारा एम सना पाठ ताराउा जैसे तुम्हारा देखते पाओनी এরকম সেনাবাহিনী ফেরেস্তা তাহলে দ্বিতীয় জন্য সেনাবাহিনী শক্তিশালী করার জন্য সমর্থনায় জন্ম দলাম তারা এমন বাহিনী যাদেরকে তোমরা দেখো না তাহলে বোঝা গেল যে ফেরেস্তারা আসেন আমাদের সামনে প্রয়োজনীয় আমরা দেখি না বিশেষ করে ফেরেস্তারা ডানে প্রস্তুতি আছেন রেকর্ড করছেন ক্যামেরা আল্লাহ লাগানো আছে আমরা দেখি না তাই না তারা এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম আসমান থেকে যে সেনাবাহিনী ফেরেস্তা মালায়িকা তাদেরকে তোমরা দেখো না ও মা আল্লাহ নসিরা তোমরা যা কিছু করছিলে আল্লাহ পাক সবকিছুই দেখছিলেন বসিরা এতে মানুষের মনোবল কত বাড়াবে একজন সাধারণ গণ্যমান্য ব্যক্তি যারা আমাদের এইখানকার মধ্যে বড় মনে করছেন দু চারজন আছে। মুরবী আহেদ সাহেব আছেন আরো কেউ আছেন যদি একটা কোনো কাজ থাকে আমাদের গুরুত্বপূর্ণ আর সেই কাজে আপনার লাগলে সবাই যদি আমরা লেগে যাই তাহলে মানুষের উদ্যোগ উদ্দীপনা কেমন বেড়ে যাবে চিন্তা করুন তাহলে সেই মোহাম্মদ রসুল্লা নিজে বসে থাকছেন না নিজের হাতে কোদালি নি সেই পাথর ওলা মাটি এমনি আমাদের দেশের মাটি না হ্যাঁ যে বেলে মাটি আর দোয়াশ মাটি এই এইসব মাটি নাই পাথরের মাটি পাথর আর পাথরে আছে পরীক্ষা খনন করছে পরীক্ষা খন করতে পাথরটাকে মারাতে পারছেন না ভাঙতেও পারছেন আঘাত করলেন সাথে সাথে চন্ন বিচ্ছন্ন আগুন যেমন ছোটকে ওঠে तक नबी करी सल्लाहरा कैसर राजुझिए बाड़ी घर और निजेम तर हेफाजतर मदिनार चारिदी के सामने गड़ाई करते गल्त खनन कर रखी द्रुत तारे हाना दी আর তাদেরকে নবী করিম সালাম বলছেন আমাদের কাছে না আমরা বলতে পারছে না কখন কি হবে না হবে কিন্তু নবী করিম সাল্লাহামায়নকে হওয়া নিজের পক্ষ থেকে কোন কথা বলেনি নোয়া ই ইহির মত সুতরাং এই ভবিষ্যৎবাণী খুব দ্রুত নবী করিম পরে নবী সালাম কেউ না এই খন্দ করে যুদ্ধ হ্যাঁ পঞ্চম ঠিক আছে পঞ্চম হিজড়ি দশম হিজড়ি গে নবী সালাম এমনি হলো তাই না তারপরে বিজয় হইল তারপরে বছর কুমার হাজি আল্লাহ দেশে লাভ করলেন কয়েক বছর এই দিকে আরো বেশি পাঁচ বছর মাত্র দশ বছর দশ বছর এত বড় বিপুল ভাষা এই কি সাধারণ কথা নাকি একমাত্র আল্লাহ কাতর বুল আলমিনে বিশেষ মদত परीक्षा खनन करते नबी करीम सीन शरीर कथा नबी करीम सोल्ला खूब खिदा ले खिदारा देखें पेटे पाथर बाधा একটা পাথর আমার দুটো পাথর কথা আছে খুব অচল হয়ে পড়ে তখন পাথর বাঁধলে ফায়দাটা কি পাথর কেন বাঁধতেন সাহাবাহিকের আমরা তার দুটো ব্যাখ্যা করা একটা হচ্ছে যে পাথর পেটটাকে ঠান্ডা পেট যে জ্বলে উঠে পেটে খাবার না থাকলে পেটে জ্বালাটা কমবে নিচু যে পেটটা একবার খালি হয়েছে কঙ্কালের মতো পাথর বেঁধে দিনের সেরমত করেছে। আর আজকে আমরা মিষ্টি মিষ্টি শুন্যতে বিশ্বাস ঠিক তো নিতে চাই না কোথাও যদি শুধু কেউ চোখ গরম করে একটা সে কথা বলার জন্য সেটা বিদাতি কাজ ছাড়ার জন্য এই হলো আপনার ইমান কোথায় আর কোথায় সাহাবাহিক দেখলাম আপাত তারপরে বলছেন কি যে পরিস্থিতি ছিল মানুষ চোখে দেখলে বুঝতে পারবে না যে কিভাবে তাদের ঘেরাও করা হয়েছিল नक्शा पेश करम्बर दसुकु मिन फौके स्मरण कर जो सम्मिलित काफे सैनी আক্রমণ করেছিল এসেছিল মহিলাদের বল তোমরা চলে যাও সেটা তোমরা তো মাছ আমরা দেখছি কোনো উপায় ছিল না ওপর থেকে নিচে থেকে চারিদিক থেকে কেউ কেউ ওপর দিক থেকে মানে মক্কার দিক থেকে আর নিচের দিক থেকে মানে নদী থেকে গেট বড় কত সেনাবাহিনী কাফেরদের তাদের সংখ্যা কত ছিল জানেন হ্যাঁ হাজার দশ হাজার না সংখ্যা তিন হাজার মাত্র আর এমন পরিস্থিতি হয়েছিল যখন তোমাদের চক্ষুগুলি বাসার মানে চক্ষু আবসার চক্ষুগুলি তোমাদের দৃষ্টিশক্তি তোমাদের চক্ষুগুলি বিস্তারিত হয়েছিল কত বন্ধ মানুষ যখন বেশি পেরেশানিতে পড়ে তখন হুঁশ দিশে কিছু থাকে না সামনে কে আসছে কে কথা বলছে কে সালাম দিচ্ছে কোন হদিশ হবে না অবস্থা হয়েছিল ওই জাগাতিল আবসার বাঁকা হয়ে যাবে বক্র হওয়া চক্ষু বাঁকা হয়ে মানে হ্যাঁ আর হৃদয় আমরা যেমন বলি কলিজা মুখে চলে এসেছে কলিজা কাঁপতে কাঁপতে মুখে চলে এক এক ভাষায় এক এক রকম প্রাণ মানে চলে যাবে না আল্লাপাক ওই দৃশ্যটাকে তুলে ধরে কোন কি বলছে ইএন টি মানে স্পেশালিস্ট এম নজ না আর এই গুলির যে স্পেশাল দেখবেনা হানজার তখন তোমাদের হে মহাজারী নানসার হে মমিন মুসলিমরা তোমাদের হৃদয় কোথায় পৌঁছে গেছিল কণ্ঠ নারীতে পৌঁছেছিল কত হয়েছিল तुम्हारे प्राण भाव अर्थ करते शब्दी अर्थ बोले भाव तुम्हारे प्राण कण्ठग अवस्था मानसेश भय पेशा करा प्रथम महिला बीस भय भय पेशावर को भय मानु जेने भय अथवा मारे भय इत्यादि पेस বিল্লাহ না আর তোমার আল্লাহ সম্পর্কে নানান রকমের ভূ ধারণাই তোমার লিপ্ত হয়ে গেছিল আল্লাহ কি সাহায্য করবেন না হাই কি আমার শেষ হয়ে যাবো হাই কি আমার নবী শেষ হয়ে যাবেন দিন কি শেষ হয়ে যাবে সব বলি নেগেটিভ আল্লাহ সম্পর্কে জানো এই ধরনের আল্লাহ না সাহায্য কে গেল অবস্থা আর বাঁচবো আমরা কিছু থাকবে না এইরকম অনেকের অবস্থা হয়েছিল বিশেষ করে মোনাফিকরা মোনাফিকরা তো সুযোগ পেয়ে গেছিল কোথায় আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে রোম সাম্রাজ্যে আর পারস্য সাম্রাজ্যের স্বপ্ন দেখাচ্ছে এই ধরনের কথা বলে তারা চারটারিদ করত आल्लाकेदशा तक आल्ला भार धारणा हदिशा कदर कथा आल्ला पाक हादिसाइंदा दी আমার বান্দা, আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করে থাকি রাখেন ভালো ধারণা যে ভালো মুসিবত আসুক না কেন যেখানে মুশকিল সেখানে আসেন আল্লাহ মদত করবেন আল্লাহ আমার এই বালা দূর করবেন আল্লাহ আমাকে উদ্ধার করবেন আল্লাহ আমার পরিবারকে অসহায় ছেড়ে দেবেন না আল্লাহ আমার ছেলে মেয়েকে একেবারে রাস্তায় না মরাম অবস্থা কান্না শুরু করে না কখনো না আল্লাহ সম্পর্কে ভালো দাঁড়ানো আমি মরে গেল আল্লাহ করবেন আল্লাহ আল্লাহরা তর বিয় লালন করিতে পারেন হ্যাঁ তাহলে আপনার আপনার জন্য আমার জন্য কেউ নেই আপনার ছেলে মেয়েদের আমাদের জন্য কেউ নেই অবশ্যই আছে তৈরি করে এই এইভাবে জীবনের যে কোনো ক্ষেত্রে নেন না কেন ও আনা মা আমার কাছে যদি দোয়া করে খালি আমি তার সাথে থাকি তাহলে আল্লাহ যখন দোয়া করবেন দেখেন দিন দোয়া তো অনেক করলাম কিন্তু দুয়ার কোন ফলাফল দেখতে পাই না নিরাশ হবেন না কুধারণা রাখবেন না মনে রাখবেন যে অবশ্যই আমার দোয়া কবল হয়েছে আল্লাহ এর বিকল্প কিছু দিয়েছেন আমাকে এবার দেবেন খেয়াল করুন আপনাকে আল্লাহ উত্তম বিকল্প দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ ছেলে জন্য অন্য কিছু দিয়েছেন হ্যাঁ আল্লাহাক আল্লাহ অন্য কিছু আল্লাহ অথবা আখের রাতে আল্লাপাক আপনার জন্য এর মহাপুরস্কার লিখেছেন নবিস আছে মানুষের দোয়া কবুল হাই যদি দোয়া কবুল হওয়া শর্ত সাপেক্ষ শর্তগুলি পুরা করেন আর যদি নিজের মধ্যে শর্তেই ত্রুটি থাকে তো শর্ত পুরা করেন এখনো হারাম মুক্ত হতে পারে না হারাম খাচ্ছে না দোয়া করছেন আর দশ দিন কেন বছর টু বছর দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না তাহলে আপনি ঠিক করেন এখন আপনার সিরকি বিদাতি এখনো গলায় হাতে মেয়েদের তাবিজ আর আল্লাহর কাছে দোয়া করছেন তারপরে দোয়া কবুল হয় না সিরকর অবস্থা এরকম হবে আল্লাহ শোনেন না কার তুমি আল্লাহ আল্লাহ তাবো ডাক্তার এইদিকে খাজও করছো এগুলোর উপর আস্তা ভরসা যে তাবিজালসিবা দূর করবি আল্লাপাকারণা রাখতে বলেছিলাম পরীক্ষা করা হয়েছিল ইব তেলামের পরীক্ষা এম থেকে হানুজাল আর তাদের বড়ই প্রচন্ড ভাবে প্রকম্পিত করা হয়েছিল হ্যাঁ ভীষণ প্রকম্পনে জাল মানে ভূমিকম্পকে কাঁপিয়ে দেওয়া জালজালা যেন বলা হয় জমিন কাঁপে জন্য জালজালা বলে তো মানুষকে কাঁপিয়ে দেওয়া হয়েছিল তখন মমিনদেরকে ভীষণভাবে কাঁপিয়ে দেওয়া হয়েছিল মানে এমন অবস্থা হয়েছিল তখন মোনাফিকরা কি বলছিল মোনাফেকরা বলছিল ওই লি না কি করবো মরণ আর যাদের হৃদয় অন্তরে ব্যাধি ছিল এক অন্তরে হাটের রোগী হ্যাঁ দুই রকম ব্যাধি আছে আল্লাহ উল্লেখ করেছেন শারীরিক ব্যাধি ছাড়া শরীরের রোগ ছাড়া শারীরিক আর একটা আয় আসছে একটা হচ্ছে সংশয়ের ব্যাধি শিল্প কুফরি মোনাফিকির ব্যাধি সন্দেহের ব্যাধি আল্লাহ সম্পর্কে সন্দেহ আল্লাহ পাকের কুদ্রব সম্পর্কে সন্দেহ আল্লাপের নাজকিত দিন সম্পর্কে সন্দেহ কবচ সংশয় সন্দেহ যেই ব্যাধির কারণে মানুষ শির আর বিধা করে থাকে নবী ফুল কল্যাণ আমাদের জন্য আনতে পারেননি সেই জন্য কিছু নতুন বিধাকে হাসানা করা প্রয়োজন সংশয়ের ব্যাধি তো শীর্ষ বিদাত পুফুরি মোনাফিকি এগুলির পিছনে কারণ হচ্ছে অন্তরে কিসের রোগ আছে সংশয়ের রোগ আছে সন্দেহ রোগ নবী দিন কমপ্লিট করেননি আমাদের হুজুর কি বলে দিন কমপ্লিট করেছেন নক্সবন্দি ছিল না যত শেখ আর যত রকমের বিদা মুসলিম সমাজে ছড়িয়েছে তার পিছনে মানুষের রোগ হচ্ছে কিসের এই মারাজুল পলুব মারাজুল কলুব হচ্ছে এটা সংশয় সংশয় সন্দেহ ব্যবহার করতে হয়েছে নাহলে সিঁড়ি ব্যবহার করতে হয়েছে আর আওয়া হচ্ছে না না তীর সংশয়ের ব্যাধি সংশয়ের ব্যাধি আর এক ব্যাধি হচ্ছে মারুদুসাহ হওয়া হ্যাঁ মারুদুসা सुहत बोलते सुनिश्चर मारबात मानी कुत्ती अनुसरण मन खराब पापर कामना मेने चला मन चाहिए मानुष नहीं स्त्री सूतरा क्या जाए ना कि दाने गमे देखी कंचास सरियल दिए विश्व वृत्ति समकाम যাই এমন জায়গায় চাকরি নেই যেখানে মহিলার পাশাপাশি হসপিটালে যায় ফিরি ভিসা আছে হসপিটালে চাকরি দেয় মহিলার পাশাপাশি সবসময় ঘুরতে ফিরতে পারবিসের বেগ धि मुक्त जत मानुष ना तक तो ममिन मुत्ता आल्ला ममिनर प्लस मुत्ता ममिन मुत्ता शहव मन कामना बसना बड़ लोक हब तारी बड़ लोक हबो निजे लो बाड़ी करब ग नारी कर मेय को अभावी रखबो ना मन कामना बसना शहवा জুয়া আর গুলু ফিল্মের সিরিজ ব্যবসা আর যত হারাম ব্যবসা আর যত টেকনিক্যাল হারাম ব্যবসা আর যত ধোকাবাজি করা যারা টেকনিক্যাল কাজ করে কাজ কিছুই করলো না আপনার গাড়ি খারাপ রেখে দুদিন লাগবে একদিন লাগে পরের দিন একটু জন্য একটা তার লাগিয়ে দেবো কিছু রাখো হবো বড় মানুষ হবো পয়সা বলা হবো মারুদুর শাহবাস হচ্ছে নেতৃত্ব নেতৃত্বের জন্য ভালো মানুষ হলো মারো ওকে সরাও ওকে হরান করা হচ্ছে এই দুই ব্যাধি মুক্ত আল্লাপা যেন আমাদেরকে করেন বলুন আল্লাহ পাপরা গুলাল যেন আমাদের অন্তরকে ব্যাধি থেকে মুক্ত করেন আমাদের শরীরকে রোগ ব্যাধি থেকে যেন মুক্ত করেন আল্লাপ আমাদের সকলকে যেন সুস্থ রাখেন আল্লাপ বলছেন যে ওই কলুর তখন বলছিল বললে দিন আলু বিয়ে মারান অন্তরে ব্যাধি ছিল কিসের ব্যাধি ছিল অন্তরে তাহলে বিশ্বাসী ছিল না আল্লাহ এর আসলে পরকালে কেমন কি বিশ্বাস ছিল হ্যাঁ স্বভাব সংশয়ের ব্যাধি সন্দেহের ব্যাধি ছিল মা ওয়াদ্লাহ গরুরা আরে আল্লাহ এবং যেসব ওয়াদার কথা বলছে যে তোমরা এই পাবে সেই পাবে তোমরা দ্রুত তোমরা ওই পারস্যের মালিক হবে রোম সাম্রাজ্যের মালিক হবে সামদেশে পৌঁছবে প্যালিস্টাইন তোমাদের হাতে আসবে দামেশ তোমার এদের হাতে আসবে এগুলি স্বপ্ন পালতো কথা আমাদেরকে আল্লাহ দেশে যে আমরা বিজয়ী হবো এটা হচ্ছে ইল্লা গরুরা মাত্র। যে প্রতারণা আমাদের সাথে করা হয়েছে। ধোকাবাজি দেখছো না সামনে তো দেখতে দুনিয়া অন্ধকার হয়েছে মোদিন আর হেফাজত করতে পারিনার না কোথাও আপনাদের চরিত্র সবসময় এরকম शक्तिशाली जी मदिनाए जैसे बला है मानव जी लेखा शक्तिशाली जी लेखा देर एक जन व्यक्ति প্রসিদ্ধ ব্যক্তি যার নাম ছিল ওর নামে নামকরণ হয়েছিল নামটি নামে যুগের নাম সুতরাং এই নাম পছন্দ করেননি নবিস মোদিনা হিজরত করে আসতে আগে মদিনা নাম ছিল না তার আগেফ নাম ছিল হিজরত করে আসতে কিন্তু হিজরত করে আসার সাথে সাথে সে শহরের নাম হলো মদিনাতুর রসুর কি নাম রসুলের শহরের মানে তারপরে সংক্ষেপ করে দিয়ে আলমদিন এরা কি বলছিল হে মদিনার লোকেরা আর মোদিনাই তখন মনাফেঁতো ছিল সেই সময় পঞ্চম ছিল। ছিলুদিদের একটা কত করে যাচ্ছিল মুসলিমরা ছিল মহাজের আনসার তাদেরকে বলতো লাখ নেই মকাম মানে তোমাদের এখানে দাঁড়িয়ে থাকা টিকে থাকার ক্ষমতা নেই এই কাফিয়া সম্মিলিত সেনাবাহিনী চারিদিক থেকে ঘেরাও করেছে আর এখানে তোমরা টিকতে পারবে লা মোকাম আলোকুম তোমরা এখানে কখনো টিকতে পারবে না ধর যে ও সুতরাং ফিরে যাও বাড়িতে নিজের বাড়ির খোঁজবে बददा गोटा मदिनार चिंता हिफाजत करो निज स्त्री हिफाजत करो स्त्री पालेगा पाषंत्र मानुषर मनोभव दुरबल कर चेष्टा कर रणकौशल युद्ध जो, जो एक देश थे तक रेडियो टीवी सुने देखें दे। जाए ना ता জানেন এটাকে যুদ্ধের টেকনিক বলা হচ্ছে জিততে পারেননি কিছুই করতে পারেননি মারতে পারে বলছে এত লোককে মেরে দিচ্ছে এত সেনাবাহিনী বেড়ে দিচ্ছে এত লোককে মেরে দিচ্ছে হ্যাঁ এত দূর পর্যন্ত দখল করে দিচ্ছে প্রচুর মিথ্যা কথা প্রচুর মিথ্যা কথা প্রচার মাধ্যমগুলি প্রচার করে যে দেশে দেশের ঘক্ষণাকারী এরকমই করে এটা মনাফিকই চরিত্র অবাস্তব কথাবার্তা প্রচার করা হচ্ছে মনা যে সুতরাং তোমরা নিজে নিজ গৃহে ফিরে যাও নিজ বাড়িতে ফিরে যাও আর এরকম ফিরে গেলেই তখন লাভ দিয়ে তারা চলে আসবে গর্ত পার করে যেমনই গর্ত পার করার চেষ্টা করতো তেমনই তাদেরকে প্রতিহত করা ওখানে থাকতে দেবে না মনার ফিরে যাওয়া বাড়িতে আর আর এদের তুলনামূলক এদের চেয়ে ভালো কিন্তু মুনাফিকা করেন তারা বলছিল মুনাফিক না একদম এওরা আমাদের বাড়িগুলি খোলা আওরা মানে যেটা অরক্ষিত ওর আসল ভাব সুন্দর অর্থ হচ্ছে অরক্ষিত অরক্ষিত অমা হিয়া আল্লাহ বলছেন আসলে তাদের ঘর অরক্ষিত ছিলেন আল্লাহাপ অবশ্যই তাদের হেফাজত করছিলেন তাহলে এসব কথা বলার বাড়িতে বসে থাকে তার এলাকা বলছেন তবে যদি তাদের ওপর হানা দেওয়া হয়তো দোখিলত আলহিম মানে দাখালুয়ালি तर शत्रा प्रवेश करत मारे मदिनार चार जमा जो मदिनार ओपर चारिदिक हमलादिंग शत्रा ढुक से तरफ बला होते युद्ध करते हैं कीद अस्वीकार कर गुफर कर प्राणर सकते मुर्दा जाओ विपक्षित शिलुपुरी आल्लाकुम आल्ला शत्रु तुम्हरा जुद्ध करो हाथा लाता को फीतना जत पक्ष अल्लास् परिस्थिति जो ओर तैयारी शर्त पूरा कर्म वस्तवयन करबुल आलमी तरह से फितना तलब करी फिर जाओ इसलम धर्म फिर जाओ जदिता मैं सामान्य शाला शत्रु कत भय शुफुरी करते जर अंतर शिलकुपुरी ढुके आधे भलमसिबा शिलकर छाड़े ना शीत कर শিলকোপরি করবে শিলকুপরি করতে বিলম্ব করবে না যতই বালামসিব থাকে না কেন যখনই অরুসের সময় চলে আস ছুটল মা জানে বিলম্ব করবে না সিল কোপরি এটা হচ্ছে মনা সিদ্ধান্ত যারা ইমান বুঝে না বিশ্বাস করে না আল্লাহ পরকালে তহি প্রতিষ্ঠাকারী নাই বলছেন फिर का शत्रु देखें मान पालाबे रण क्षेत्र जेहर मैदान पालाबेना मजबूत है दाड़ीता এই ওয়াদা করেছিল আল্লাহ আর আল্লাপাকিজ করতে হবে আর দুনিয়াকে বিজয়ী হলে তোমাদেরকে মনাফিকরা জবাবদেহি করতে হবে এটা হতে পারে যে আল্লাহর এই যে ওয়াদা ওয়াদা করেছিল ওয়াদা ভঙ্গ কেন করল এই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে রাসুল শিঘরে জিজ্ঞাসা করবেন সাল্লিম এই কখন করেছেন বদরের যুদ্ধে মনাফিকরা দেখলো যে বদরিতে আমরা না গিয়ে তো ভুল করলাম কারণ অনেক গানি ধন সম্পদ নিয়ে আসলেন সাহাবাহা আমরা আর আনসার মহাজারিনদের মাঝে ভাগ বন্টন করা হইলো এই দেখে দুনিয়া খুব লোভ হয়ে গেল কারণ পয়সা টাকা ঘোড়া ঘোড়ায় এরপরে যদি যুদ্ধ হয় তাহলে তোমাদের সাথে পিছিয়ে থাকবো না এই ওয়াদা করেছিল বদল যুদ্ধের পরে কিন্তু তারপরে হিজড়িতে হোক যুদ্ধ হইলো তখন সাথে তো তিনশো গিয়েছিল মোনাভেগ এক হাজার মধ্যে রাস্তা থেকে এমন মোনাভেগরা ফিরেছিলেন আর এখানেও খন্দকার যুদ্ধ যখন হলো এখানেও বিশ্বাসঘাতকতা করলো হ্যাঁ कथा गल मुनाफिकरा যেহাদের ময়দান থেকে পালাবার চেষ্টা করে হক কথা বলতে হার পালিয়ে যাওয়া তোমাদের কাজে আসবে না তোমাদের জন্য ফলপ্রসূ হবে না ইনফার মিনাল মলছে যদি মগ থেকে পালাতে চেষ্টা করো পালাও আবিল কাতলি অথবা निहत हवा हत्या मैदान जब क्यों खुनकर दीबे पालाओ पालान क्या कथी होनी मन करें जब झुकी नहीं क्षतर आशंका मत के धक्का दिए दूरे सरज कर मत आस बाड़ी बस ও মহিলা সেই কথা শিখলেন আর স্ত্রীর চুরি নিয়ে আর হাতে পরে আর বাড়িতে বসে গেলেন যার কবে কিছু বলবো না দিনের দাওয়াতের কাজ করবো না তাহলে যেসব বিপদ আপদ নিয়ে তো আসার আসবে তো বিরকম না তারপরে যদি কিছুদিন বাঁচো ধরে নাও যে তোমাদের কথা ঠিক হলো যে বাঁচলে কিছুদিন যে হাতে গেলেন মনে করলে যে বাঁচলাম রে অনেকে গিয়েছে অনেকে গিয়ে মারা গেছে আমরা তো জানি তো ইল্লা পরিচিত তারপরে তোমাদেরকে ভোগ করার সুযোগ অল্প কিছুদিনই দেওয়া হবে হ্যাঁ একদিন মরবে সে কোনো রোগেই মর আর বার্ধতকেই মরো আর যেইভাবে মরো না কেন একদিন করতে হবে মদ থেকে পালিয়ে লাভ নেয় আর মদ সময়ের আগেও আসবে আর যদি সতর্ক বেশি চলো তো বিলম্ব করতে পারে আসামায় আসে মানে যদি আল্লাহ তোমাদের সাথে অনিশ্চের ইচ্ছা করে আল্লাহ তোমাদেরকে যদি বালা মসিবাদের বিপদে ফেলতে চান কে আছে তোমাদের এই বালামর্শিবদ্ধ করতে পারে আল্লাপ করেন কল্যাণের ইচ্ছা করেন তাহলে আপনার তকদির আল্লাপ যে লিখে রেখেছেন কোনো শক্তি কেড়ে নিতে পারবে কোন হিংসুকে কেড়ে নিতে পারবে না কর্মক্ষেত্রে অনেকে হিংসা করে কেড়ে নিতে পারবে গ্রামে আপনার অনেকে হিংসা করে কেড়ে নিতে পারবে আর কেউ বাড়িয়েও দিতে আপনি সৎ জীবন যাপন করেন যেটা করে। তাহলে তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবকও পাবে না আল্লাহ নাসির আর কোন সাহায্য করি পাবে না কেউ সাহায্য করতে পারবে না তাদের আলম মিনকুম আল্লাহ পাক বলছেন আল্লাহ জানেন নিশ্চয়ই তোমাদের মধ্যে কে বাধা দানকারী যারা বাধা দানকারী বা মানে যেমন খন্দকার যুদ্ধেরই আলোচনা চলছে খন্দকার যুদ্ধে হয়তো কারো যাওয়ার মন হচ্ছে মনা থেকে এসে বাধা দিয়েছে যাবি কেন লাভটা কি এত বড় ঝুঁকি নেওয়ার কি প্রয়োজন বাড়িতে বস নিজের ছেলে মেয়েদের বাধা দানকারী আল্লাহ জানেন যে কে ভালো কাজে বাধা দেয় এইরকম একমতের সাথে করেন যেটা যখন করার বলা তখন বলেন আপনি কিন্তু সেই কাজের বাধা দেবেন অনেকে বাধা দেবেন শেখুল ইসলাম আহমেদ আবদুল্লাহ রহমতুল্লা আলীকে তার আব্বা বাধা দিয়েছে ভাই তো একবারে কত শত্রু आप बाबा दादी मैंने हित बाबा कि झामेलाके जात दुनिया जानना तुना कर सीरी कबर मजार पारा करू तुस झुकी चाहिए कथापदेशनेरबीपे संस्कार সংশোধন হতো না এখানে এইরকম কবর মাদার পূজা পেতেন যেমন ভারত ও মহাদেশা আছে আর মেসরে আসার বলছেন যারা তোমাদের মধ্যে থেকে বাধা সৃষ্টি করে বল তা এ নিয়ে আর লোকেরা নিজেদের ভাইদেরকে মানে নিজের সাথী সঙ্গীদেরকে বলে হালুম এসব আমাদের কাছে যেও না কন্দুকের যুদ্ধে যে না আমাদের সাথে থাকো দেখাবার জন্য এসেছিলাম যাতে বুঝতে না পারে যে আমার মনে হয় কপট যাতে ধরতে না পারে যে আমাদের ইমান আল্লাহ পরকালের ওসুলে নেই কোরআনে বিশ্বাস নেই এটা বুঝতে না দাও এরা ইল্লেখা নেই অল্প আশিফ হাসানের বহু বছর শাহী হুন মানে বখিল হুন মানে বকিল আর এর চাইতে বেশি বকিল কেউ শাকি বলা আল্লাহ হাসনে বলেছেন रक्षा कर दिन क्ष कर समय दी विद्यालय ज्ञान दिए आल्ला ज्ञान दिए प्रचार कर এরা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাই না এরা কোনো ভালো কাজে অংশ নিতে চাই না তারপর আল্লাহ বলছেন ফাইদা যে কিন্তু রায় কাহুন এলি হে নবী তুমি তাদেরকে দেখবে তোমার দিকে যেন তারা তাকাচ্ছে কেমন তাদুর আয়ো নহী যুগসা আলেই যে মিনাল घूर्परकम कम्लाजी युग आलेह मत ओ ब्यक्तर मत जो मृत्यूर पूर्व मुहूर्ते हाँ युग शेह বেহুসি ধরে সেন্সলেস যে ব্যক্তি হয়ে যায় মতের আগে মানুষ যে বেহুস হয়ে যায় ওই রকম এই মোনাফিকরা যখন শুনে কাছে যেন এরা বেহুশিয়ে পড়েছে এদের হুশারা হয়ে গেছে জাহাবাল কৌশ যখন ভয় ভীতি দূরীভূত হয় যাহাবা মানে চলে যাওয়া যখন ভয় ভীতি দূর হয়ে যায় চলে যায় সালা কুকু হেদাবি। তখন হে মমিন মুসলিমরা তোমাদের সাথে তারা সাক্ষাৎ করবে সাক্ষাৎ করা মুলাক্ষাত ওখান থেকে সাক্ষাৎ করা আলসেনাত হেদাদিন আলসেনাতুন লেসানুনের বহু বছর লেসান মানে লেসান মানে জবান বাকশক্তি লেসান মানে জিব্বা হয় লেসান মানে ভাষাও হয় তো জিব্বা বাক আর হেদাদিন হাদিদুনের बहुबन मैंने चार चिक्क्य भाषा ने तरफ कथा खूब मिश्र कथा कथा के मुग्ध कराजे हित छोड़ भेतरे पड़ा दीछी से मुदाय कैसे आसामी थे मुद्दा दावीदारा जी जमीजन दखल कर मुद्दा जो मुद्दाई केमी बेमानी कर সব বানো তো যত দুর্বল মানুষ দেখবেন তাদের কথা খুব চাকচিক করে। আর যত বেশি কথা বলা মানুষ দেখবেন তত আমলে দুর্বল তত আমলে দুর্বল আল্লা ভাগ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন গলার চাইতে বেশি করার তৌফিক দান করেন কামের তফি দান করেন আল্লাহ বলছেন যে এরা যখন ভয় ভীতি দূর হবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে মানে দুশ্মনরা চলে গেছে এখন পরস্পর মিলিত হচ্ছে সাক্ষাৎ হচ্ছে মমিনদের সাথে সাহাবাই কেন্দ্রের সাথে তখন বড় মিষ্টি ভাঁসি হয়ে সাক্ষাৎ করবে আর শেখ খাতান আলাল খাই কিন্তু এরা ধন সম্পদের ক্ষেত্রে অত্যন্ত লভী যদি তোমাদের সাথে কখনো আসেও তখন দেখবি পয়সা ভাগ বন্টন হবে এখন বন্টন হবে যে বকিল হাসে সে লোভি হয় যেন ভাব অর্থ করল একই অর্থ বকিল ত্রিপন খের খায়র বলা হয় দুনিয়ার নিয়মকে যেন ধন অর্থ করল খায়ের আল্লাহ বারেভি যারা কীরপন হয় তারা লোভী হয় এই জন্যই তো হয় উলায় কল্যাণ এই মোনাফিদরা তো ইমানিনশ এরা মমিনই হয়নি ইমানদার হয়নি কেন ইমান আল্লাহ না করলেন অথচ তারা আর সাদে আল্লাহ আহ পড়েছিল ঠিক না আসেনি আল্লাহ ইমান অস্বীকার করেছেন যদিও বাজি কামল করে তারা রোজা রাখতায় রোজা কাত দিত খরচ দিত হ্যাঁ মাঝে মধ্যে ভালো কাজে অংশ অবশ্যই দিত কারণ বাহজিদ মুসলিম বলে আত্মপ্রকাশ করতে হবে নবী আমরা তো মুসলিম ইসলাম থাকলেও অনেক সময় ইমান নাও থাকতে পারে যখন ইসলাম পাশাপাশি হবে তখন দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হবে ইমানের সম্পর্ক ভিতরের সাথে হৃদয়ের সাথে আর ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে এই যে নবিকারিম সাল্লা আমিনের হাদিসে যে প্রশ্ন করেছিলেন পাঁচটি রমজানের শ্যাম পালন করে রোজা রাখবে কথা হুজুল্লাহ করবে তাই না আর যখন ইমান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাখির কি পাবে রসুল গণের প্রতি বিশ্বাস করবে পরকালে বিশ্বাস করবে ভালো মন্দ প্রতি বিশ্বাস করবে বিশ্বাস সব সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে অন্তরের সাথে কিন্তু যখন শুধু একটা ব্যবহার করা হয় যখন বলবেন যে এই লোক হচ্ছে মুসলিম তার মানে সেমানদার নয় কি এই লোকটা মমিন তার মানে কি মুসলিম নাই মুসলিম কোরআন এখানে যেখানে ইমাম তাই রহমতুল্লাহ এই পার্থক্যটাই বলেছেন যে এস্তমা ইস্তাহ ইমান আর ইসলাম মমিন মুসলিম দুটো শব্দ বা ইমান ইসলাম দুটো শব্দ যদি একসাথে ব্যবহৃত হয় ইফতারাকা তখন অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে ইমানের অর্থ হবে ভিতরের সাথে সম্পর্ক ভিতরের আমল হৃদয়ের আমল আর ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম আর ওয়েজা ইফতার আখা যখন আলাদা আলাদা ব্যবহার হবে শুধু ইমান উল্লেখ হয়েছে মমিন উল্লেখ হয়েছে তার মানে সে মমিন ও মুসলিম আর এর বিপরীত যখন উল্লেখ হবে মুসলিম বলে যা উল্লেখ তার মানে সেই ব্যক্তি বাহ মমিনা যখন যে না করে তখন মমিন থাকে না মমিন ইমান নাকচ করা হয়েছে ইমান থাকে না ইমান থাকে তার অন্তরে যে ইমান ইমান থাকে না তবে ইসলাম তখন মোমিন থাকে না চোর যখন চুরি করতে ঢুকে আপনার মোমিনটা টান দিয়ে নিয়ে গেল রুম থেকে তখন ওই সময় কাফের নাকি কাফের নাই ইমান নেই কিন্তু তার ইসলাম আছে যা টাকা পয়সা চুরি করলাম সোনা তারা চুরি করলাম সে তো দেখলো না কিন্তু আল্লাহাক দেখলেন আল্লাহাক জবাবদি করতো আজকে আখের আছে ধরা পড়বো এখন ধরা পড়লাম না কোথায় ইমান আর নেই এই ইমানকে না করেছেন চোরের চুর অবস্থায় অবস্থায় উলায় কাল অভিযান এই মোনাফে তারা মমিন হয়নি বাহ্যিক কারা নামাজ করতো বাহ্যিক মুসলিম যদি তাদের ঘোষণা করা হয়তো তাদেরকে অন্নশ্বাস হত্যা জাহাদ করতেন কিন্তু মোনাফিকদের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ করেন্লাপাক হে নবী জাহিদিনের বিরুদ্ধে বিরুদ্ধে জেহাদ করো কিন্তু সশস্ত্র জাহাদ মোনাফিকদের বিরুদ্ধে করেছেন একটা মোনাফেকের নবী শাসন হ্যাঁ কোন একটা যুদ্ধ এই দিকে মুসলিম ওই দিকে মোনাফিক আব্দুল্লা হয়েছে লক্ষণ বরং আবদুল্লাফিক যে মোনাফেকদের আল্লাহ আল্লাহর কাছে মারজনা চাও আর নাই চাও এই মুনাফেকদের জন্য এই মুনাফেকদের জন্য সত্তর বার করে যদি মার্জনা কামনা করোয়াল্লাহ কখনো মাফ করবে না তোমার এই জানাজ আপনার লাভ নেই কিন্তু মুনাফির যারা ইসলাম প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ধারণ করার ইসলাম দেয় যাতে করে ইসলামের শত্রুদের মোহাম্মদ কেমন নিষ্ঠুর মানুষ তার উপর ইমান নিয়েছে নামাজ পড়ছে মসজিদে গিয়ে আব্দুল্লাহ বলতো না নবী কথা বলেছেন না না কতবার উমার বলতেন ইয়ার যাতে মানুষকে বলার সুযোগ না হয়ে যায় যে মোহাম্মদ তার সাত সঙ্গীদের ফোন করছে আসলে এরা সাত সঙ্গী কিন্তু বাহ্যিক সাতী এরা মমিন হয়নি তাহলে মোনাফিকরা যারা অন্তরের মোনাফিক তারা মমিন মুসলিম নয় আল্লাহ ঘৃণে মুসলিম যদি ধার্মিক ফাইটি এরা মৌলবাদী এরা কট্টপন্থী এরা ঘোড়া এরা কি বলে ইসলামের কথা আজকাল আবার ইসলাম চলে আর যখন ইলেকশনের সময় আসল মসজিদ আজই টুপি করে আর এক নেতার কথা আমি জানি ভারতের এক মুসলিম নেতার কথা সেখানকার এলাকার লোকেরা বলেছে মসজিদে গিয়ে আশ্চর্য জিন্দুগীতে নামাজ পড়েন কিন্তু এলাকার লোক যে নামাজের লোককে ভোট দিতে আগ্রহী সুতরাং আসান নামাজ এই মসজিদে পড়লো তান ডেলো গাড়ি নিয়ে গেলে আর এক মসজিদে ওখান আসান নামাজ পড়ছে আর দু কিলোমিটার দূরে গিয়ে আরেক মসজিদ আসর নামাজ যাতে লোকেরা দেখে আমাদের এম এল এ সাহেব নমস্কড়ে পাশ করাইতে হবে এই ধরনের চরিত্র যাদের তারাই মুনাফাকাল আল্লাহি আসলে আল্লাহ তাদের আমলকে ধ্বংস করে দিয়েছেন কারণ কুফরীর অবস্থায় কোনো আমল কবুল হয় না আমলের ফল পাবে না আখেরাতে কিছু পাবে না সব দুনিয়াতে আল্লাহ কিছু দিয়ে ফেয়ে শেষ করে দিয়েছে দাদাগিরি করেছে মস্তানি করেছে কিছুদিন নেতৃত্ব করেছে কিছুদিন এই করেছে সেই করেছে আর শেষ দুনিয়াতে দিয়ে বিদায় আর আখেরাতে কিছু নেই করে দেবে আল আল্লাহ আল্লাহর জন্য এটা বড় সহজ কোনটা সহজ তাদের আমলকে ধ্বংস করে দেবে করুক তো আল্লাহর বিরুদ্ধে কেমতের দিন হ্যাঁ অথবা দুনিয়াতে করুক যে আল্লাহর আসমান রাখবো না আল্লাহর চন্দ্র রাখবো না সূর্য রাখবো না হ্যাঁ রাস্তাঘাট তৈরি করেছিলাম ব্রিজ তৈরি করে দিচ্ছিলাম হ্যাঁ কত কি করে দিয়েছিলাম গরিব দুঃখীকে অনেক দান অনদান দিয়েছিলাম কিছুই তো পাচ্ছি না এ ধ্বংস করে দাও আল্লাহর জন্য সহজ আফেরাতে কিছুই দেবে না তোমরা কারণ এসব বের কিছু পারিতোষিক পাওয়ার জন্য বদলা পাওয়ার জন্য যে বুনিয়াদী শর্ত সেটা এই মোনা মোনাফেতরা আসলে খন্দকর যুদ্ধ হইল কেমন ফেরিয়ার শেষ হলো কি করে কে বলতে পারেন একটু দেখি যুদ্ধ কি লড়াই হয়েছিল সংঘর্ষ দুই দিক থেকে হ্যাঁ। বেশ কিছুদিন ধরে এই অবরোধ মদিনা ঘেরা করে তারা ছিল কতদিন যাই হোক তো এই অবরোধের পরে যখন এই অবস্থা অবস্থা মোদিনা সাহবাইকে রাখেন আল্লাহ ফকরব্দ আলমিন কি পাঠালেন ঝড় হাওয়া এমন ঝড় আসলো আর তার সাথে ঠান্ডা ঝড়ে তাদের খেমাগুলি সবগুলি উড়িয়ে নিয়ে গেল রান্না করছিল চুলা নেমিয়ে গেল হাঁড়ি বাসন উড়ে চলে যাচ্ছে কি ধরবে কি সামলাবে খেমাও ধরতে পারছে না হাঁড়ি বাসন সব উড়িয়ে যাচ্ছে হ্যাঁ তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর এত ঠান্ডা আর থাকতে পারছে না মরে যাবে ঠান্ডা আল্লাহ আখরা এই সেনাবাহিনী পড়ালে मोनाफे भाई भय सबून अहजब तारणा कर सम्मिलित काफे सेंा बाहि के ला मजबाब एखो जाय অথচ চলে গেছিল তারপর আল্লাহ পাক আরেকটি কথা বলছেন যে মোনাফিকদের অন্তর এত দুর্বল আর তাদের মনে এত সাহিতা যে আরেকবার যদি চলে আসে এই সমৃদ্ধ সেনাবাহিনী যদি আবার আক্রমণ করে আহাফ এই সম্মিলিত পছন্দ করবে নিজেদের জন্য মরুভূমিতে যে বেদইনরা থাকে তাদের সাথে থাকতো মদিনাই না থাকতো কারণ মদিনা না ঘেরাও করবে আর মরুভূমিতে যারা যা তাদের তার তো কোনো কিছু করবে না তাদের তো তল্লাশি করে বাড়াবে না काफे सेंा बिनी तक प्रथम कथा निजे मन आकांक्षा मोदी दूर मरुभूमरा बकरी सागर चला चलाक चले जाए हदिश पाने आई नम्बर क्या अत क्या आसते सहस कर निश्चित ना जाफे सेंा बिनी ना जा আর আসলো তো এই মুসলিমদের হইল কি এদেরকে পারলো না পারল না যারা বাদি আছে হ্যাঁ যারা মরুভূমিতে বসবাস করে আরা আরাম ওই বেদিনদেরকে বলা হয় সাথে থাকতে পছন্দ করবে আর ইয়া সালু না তোমাদের সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে আশপাশে যেসব লোকেরা যাচ্ছে কাফেলা যাচ্ছে কেউ যাচ্ছে বলতো মদিনার খবর কি আরে মুসলিম আর যদি তারা মদিনায় থাকতো ধরে নাও মা কাতালু ইল লেখা তারা সশস্ত্র লড়াই করতো না তোমাদের সাথে এই লেখাইলা যদি আসেও দুনিয়ার লোভে অল্প শুধু আজিরা দিয়েছে গণিমতের ধন সম্পদ দেওয়ার জন্য তারপরে বুঝবেন তাই না তোমাদের জন্য হে মমিন মুসলিমরা হে মানব জাতি মমিন মুসলিমকে প্রথম সম্বোধন করা হয়েছে কারণ তারা নবীকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে। হ্যাঁ নবীকে বলা হয়েছে নবীর প্রতিছে আর মানব জাতিকে বলা হয়েছে কারণ সমস্ত মানব জাতির জন্য আল্লাহাত হাসানা উত্তম আদর্শ তাহলে আদর্শ হচ্ছে দুই প্রকার উসাতুল হাসানা আর উসা সাহিয়া উত্তম আদর্শ যিনি এক নম্বর উত্তম আদর্শ जारो क्षेत्र एम कि आपत्तिकर जेटा फलो कर लेसरण कर लेर क्षति एम सल्ला उत्तम आदर्श ता फलो करें तरह तरीका मुताबिक जीवन जापन करें दुनियाार्थी हो क्षति हो दुनिया नष्ट करदर्श धार छड़ा उसे हासाना जानते उशुआ हम बड़ो भाई बडो बडो भाई भाई हाफिजी हाफिज हो बाबा पढ़ा चेष्टा कर हराम खाए भाई बाप नाम सही आकेदार मानूस नामजी धार्मिक आठारो बी बस बचरे बात हराम खराब आदर्श खराब आदर्श माँ बेहरना आपनर जो आदर्श ना दीदी आदर्श नन्दर आदर्श नाइक खराब आदर्श एकम्रल्लादर्श जाठी जार आदर्श के मापकाठी बनिए अपनी उत्तम आदर्श निर्धारण करदर्श कार्य आरन सुन्नार कथा दलिले कथा अल्लासर कथा तर कथा दे আর বলতে গিয়ে যদি কোথাও আল্লাহরীত হয়ে যায় চেষ্টা করেছে মানুষের জন্য উত্তম আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনার জীবনের ইসলামের ক্ষেত্রে অন্তরের ইসলাম সংশোধনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে হ্যাঁ বিবাহ সাধারণ ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আয়াত আল্লাহাবুল আলমিন উল্লেখ করেছেন কেন এই জন্য যে খন্দকর যুদ্ধে রসল উল্লাহাম সাহাবাই সাথে পরীক্ষা খননে খন্দ খনন করাই শরীফ খেয়েছেন এবং সাহাবাহাম সাথে উত্তম আদর্শ আজকালকার নেতার মত নয় যে যুদ্ধ দেশে দিয়েছে আর গিয়ে পশ্চিমা দেশে কোথাও আরামে বসে ভোগ করছে না মিছিল করার জন্য ধর্মঘাট করার জন্য লাগিয়ে দিচ্ছে দেশবাসীকে আর মূর্খ সমাজ রাস্তায় মারামারি করছে মুসলিম মুসলিমকে মারছে আর ওই দিকে নেতারা আপসে বসছে আমোদ পূর্তি করছে হ্যাঁ মদ নিয়ে আর হারাম নিয়ে বিয়ে আছে খারাপ আদর্শ रसुरान सब उपकार घी भलो किना सबा हजम करते नारी दुरबल पेट दुरबल गैसर रोगी लिभार कमजोर घी खान मसीबे त কত ভালো কিন্তু কান সুগারের রুগী হ্যাঁ তাহলে বুঝা গেল যে ভালো জিনিসকে হজম করার জন্য ভালো জিনিস থেকে উপকৃত হওয়ার জন্য মিনিমাম কিছু যোগ্যতা লাগবে হ্যাঁ তাই না আল্লাহ এই জন্য কোরআনে পাপের জীবন ঘৃণীত নোংরা জীবন যাপন করতে চায় না পাক্যবিত্র জীবন সম্মানজনক জীবন চায়। তাদের জন্য কোরআনে হৃদায়ত আছে এই কোরআন থেকে সবাই উপকার পাবে না অথচ কোরআন কাফের উপর দেখেছে চোর লম্প রাস্তা দেখেছে ওই শক্তি হজম শক্তি না থাকে তাহলে সেখান থেকে ভালো জিনিসটা চুষে শরীরকে সঞ্চারিত করতে পারবে শরীরে অঙ্গ পৌঁছাতে পারবে না খাচ্ছেন খাচ্ছেন চলে যাচ্ছে বুঝতে তাই না রসুল্লা সব উত্তম আদর্শ এই উত্তম আদর্শ থেকে উপকৃত কি হবে লেমান কানাই আর যে ব্যক্তি আল্লাহ আশাবাদী আল্লাহ প্রতি বিশ্বাস রাখে আল্লাহর কাছে পাব এই আশা রাখে আল্লাহর আজার থেকে বাঁচবো এই আশা রাখে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে জবাবদাহি করতে হবে এই আশা বিশ্বাস রাখে লেমান কানের জোল্লাহ ওয়ালিয়া আহ এবং পরকাল সম্পর্কে আশাবাদী যে পরকাল আমার শব্দ বলে দুনিয়া কয়দিনের দুনিয়া। केंटे के दिन भाई एक सप्ताह बजार करते दूर दूर दस ट्रम साढ़े नसटार समय दर्शे साल शिखते गए আর আর আরেক দল আছে হাজার হাজার এখানকে যাত চার আসছে যাতছে এই লোকগুলি যদি গণনা করে লাখের ওকে কত লাখ আল্লাহ শুধু জুমার দিনে যে লোকগুলি এই এলাকায় কিন্তু আল্লাহ তাদেরকে তৌফিক দেয়নি আল্লাহ আল্লাহ পাখের ইফতিহার আল্লাহ কোরআন আল্লাহ ইয়ার আল্লাহ আপনাদের বাছাই করেছেন যেমন আম্বিয়া মুসলমানকে আল্লাহ বাছাই করেছেন তেমন আল্লাহ নামাজি বাছাই করেছেন বাছাই করেছেন মোহাম্মদি ও সাহব ইজমাইন ওমন্তউদাহিমিন আজকে তসজ तृतिय दिन आज के तस्िल होफ्सर आय नम्बर छब्बीस तफसिल शुरू कर विषय दिखे जाबी आयाते आल्ला आलमी मदिनाई बसबा गोत्री गोत्रेर नाम हम मान कर गोत गोत्रा बनुराइजा मान तो गोत्रटी अभूत बड़ई इद्वेषी शत्रु और तरफ हिंसा विद्वेष शत्रुता बरण विश्वास घातकता गादारी सबकिा कर रवि करी सल्लाम আর মোহাম্মিন মুসলিম সাহাবাই কেরামদের সাথে বিশেষ করে যুদ্ধে। তাদের সম্পর্কে খন্দ এমন কোনো চিন্তা করেননি যে তাদের বিরুদ্ধে এই সময় জিহাদ করব কিন্তু আল্লাহ কাতরাবুল আলমী খন্দ করে যুদ্ধ শেষ হতেই রবি করিম সাল্লা সাল্লাম বাড়ি ফিরে এসছেন আর ফিরে এসে हादीक सरसरी सुनले बल তারা চলে গেছে মদিনার চারিদিক থেকে যে অবরাধ করেছিল প্রায় মাস ধরে আল্লাহের যে হাজার ঠান্ডা শীত আর তার সাথে সাথে ঠান্ডা বাতাস ঝড়ো হাওয়া आयातगुल तस्करे उमसम से दिन घोषणा करहर का काना देर, देर, देर आक्रमण करना তারা অভিযান চালিয়ে আমাদের উদ্দেশ্য আসতে করবে না এটা ছিল নবিক শ্রীর আসলেন মদিনাই সালমার বাড়িতে গোসল করেছিলেন খন্দকের যুদ্ধে এমনি যুদ্ধের ময়দানে দোল হয়ে থাকা তারপরে খন্দ পরীক্ষা খনন করা হয়েছে রসুরল্লা গোসল করছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য মাথায় ছিল পাগড়ি জিবামের পাগড়ি রেশম ব্যাপার নেই কিন্তু হে আল্লাহ রসুল আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন মানে শরীরে যে বর্ম ধারণ করেছিলেন অস্ত্র নিয়ে যেহাদের শেষ হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গেছে তালা তখন জিবিল আলী সালাম বললেন মালা একাটা লমত আল্লাপের মালাকে ফেরিস ছাড়া আমি এবং আমার স্বামী সঙ্গীরা যারা আমরা অস্ত্র ধারণ করে এসেছিলাম এখন অস্ত্র রাখিনি আমার অস্ত্র নিয়ে প্রস্তুতি এখন আল্লাহ পাকের হুকুম হচ্ছে আল্লাহ পাক আপনাকে নির্দেশ করছেন ইয়া করছেন আনত এলা বানী করাই দ্রুত আপনি দাঁড়াবেন এ বানুদ্র যুদ্ধ করার জন্য ভাষা দিয়ে আছে তারপর রসরুল্লাহ সাল্লাহ কথা শুনে তাহা রসরমিন ঝাঁপিয়ে পড়লেন স্বামী স্ত্রী তো ভালো করে দেখা শেখা তো হয়নি দাসর উল্লা সাল্লা সাল্লাম ঘোষণা করলেন মদিনা এখনকার মদিনার মধ্যে পড়ে এলাকা আমরা দেখেছি खजूर बागान मध्य एलिकागुली रही तर ध्वसवशेष आखकर जुगे मस्जिद नगरी मात्र तीन माइल कम बसिमार बार বানু পরে উদ্দেশ্যে রওয়ানা হতে ঘোষণা করলেন্লাম এবং তাকিদ করলেন যে ভাষাতে সেই ভাষাটা শুনলি পানি পরে জোহরের পরে বাড়িতে পৌঁছেছেন আর বললেন যে দেখো তোমাদের কেউ যেন আসরের নামাজ না পড়ে কোথায় গিয়ে পড়বে বানু পরে যে আসর নামাজ तुम्हारे लाल तुम्हारा गो द्रुत छुटल सराबिर कसर टैम सहर मध्य इश्तिहालो एक दल और निजे जुक्ति खाटबा नमज ना पड़े सबा बजा नमज पढ़व आसर अवरोध करते नबीम उद्देश्य बुजलें ভীর আসর নামাজ আসতে পড়াই যাবে না টাইম হইলেও পড়া যাবে উদ্দেশ্য হচ্ছে না তাড়াতাড়ি গিয়ে ওখানে এটা হচ্ছে উদ্দেশ্য আর একদল বললেন যে না ওইসব উদ্দেশ্য নবীসনে কি ওই সব বোঝা বুঝে বলেছে আসর নামাজ তোমরা পড়বে না কখন কোথায় পড়বে বা করে যায় পড়বে এই জন্য আসর হইলেও বিলম্ব হইলেও আমরা মনে করে যে আসর নামাজ फ चलान मत क्या बुजते क्या इख्तलाफ मजहित सब गलि धर्म ए रखी सही हादी सही आदिभंगी बुजते गोल रहे असुविधा नहीं बुजार एकदिगे दल दुरबल भित्तीन ना ना ठीक है ठीक होता ठीक चल रही हादिसा के मजहबारी मजहब फलो कर हदीस फलो कर হাদিস ফলো করার মাধ্যমে মজাব নাই মানে হাদিসের আলোকে আমরা চলবের অনুকূলে আমার আমল যাক অথবা অন্য কোন মজাহের যাক কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আর একটা তরী হচ্ছে আমরা মজাব ফলো করব আর মজহাবের অনুকূলে যে হাদিসগুলো আছে সেগুলো তো আমরা মানছি হ্যাঁ মজহের দৃষ্টিভঙ্গি যেটা আছে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের তাদের দৃষ্টিভঙ্গি মোতাবেক চলছে তাহলে সর্ত সাপেক্ষ হাদিস মানা করেছেন এই ক্ষেত্রে কতগুলি মাসাইল আছে যেখানে দেখছেন হয়তো দুই পক্ষে দলিলাভঙ্গাইল গুলি বোঝা জরুরি নবী বলেছেন পলায়াব বাই তোমরা নামাজে উঠের মতো বসবে না কথা একটাই কিন্তু দুই দুই রকম বুঝেছে समय हाटू रखते बुजलोह बुझलो ना नोटर मत बसब ना ओटर हाटू आमने पोटू आ हाटू दिए उसे बसबाना क्योंकि दृष्टिबंध गुजारकम सूतरा क्षेत्री कर लड़ाई करा कि आगे हाथ रख लो ना कि आगे पा रखल এটা বলা যেতে পারে কিন্তু এটা একবারে ভুল বাতিল আমারটাই ঠিক না এই ক্ষেত্রে বলা যায় কিন্তু যেখানে এক দিকে হাদিস সহিফুলিয়া রেঞ্জ করে নামাজ পড়া আমিন জোরে বলে নামাজ পড়া হ্যাঁ আমি হাদিস থেকে দেখবেন ক্ষেত্রে উদারতা অবশ্যই থাকতে হবে আর একটা বাস্তব প্রমাণ পায় সপ্তাহ আগে যে হাদিসের দর্শকরা পড়েছেন একামতের ক্ষেত্রে একরা একামত আর দোহরা হ্যাঁ इंडिया पाकिस्तान सउदी आरबे से এক এক রায় কামত দিলে আপত্তি করবে না কেন এটা করলে না এরকম করবে না ঠিক আছে ভিত্তিহীন নিয়োগ পড়া ভিত্তিহীন জয়ী হোক না ভিত্তিহীন ভিত্তি নেই তাই না আমি অন্তরে নিয়োগ করা তুই যে এটা ওঠিক যে নামাই তো পড়ছে ও ঠিক করছে আর আমি পড়ি না আমি ঠিক না আমি না बुजते मतानैक्य होलाम होक अथवा साधारण होक यह विषय ख्याल रखते हैं